বক্তব্য কি বক্তব্য হচ্ছে তারা অনেক সময় টেলিভিশনে আমাদের প্রশ্ন করেছে হাদিস দিয়ে আপনাকে কথা বলেন আপনারা কোরআন থেকে বলবেন হাদিস দিয়ে কেনা বক্তব্য তো এটা অনেকের কাছে পছন্দ হবে যে হাদিস তো অনেক বছর পরে লিখা হয়েছে কোরআন তো রাসুল উল্লাহ উল্লাহ আসমের সবাই থেকে সঞ্চরিত সুতরাং কোরআন থেকে আপনি বলেন না কেন অনেকে যে কথা বক্তব্যটা ভালো কিন্তু কিন্তু এর পেছনে যে ধরনের সমস্যা রয়ে দিয়েছে কারণ যদি হাদিসকে অস্বীকার করা হয় তাহলে কোরআনকে স্বীকার করলেন কিসের মাধ্যমে কোরআনকে তো অস্বীকার করা হবে কিন্তু কোরআন মূলত মাধ্যমেই হয়েছে দাসল উল্লাহ সাল্লাহমে তো আমরা কোরআন পেয়েছি ঠিক কিনা আসলে উল্লাস আলোচনা বক্তব্যকে যে নেগেটিভ করে দিলো বক্তব্যকে যে অপোজ করলো যেটাকে অগ্রাহ্য করলো তাহলে সে আদেশ কিভাবে কিভাবে মেনে নিয়েছিলাম আসলে মেনে খুবই বিষয় বর্তমানে তাদের একটা গ্রুপ বাংলাদেশে কাজ করতেছে বিভিন্ন দাবাতি বৈঠক আলোচনা হয় তো আপনাকে এই ধরনের একটা এই প্রথম বিষয় হচ্ছে যে এই দল উপদল সম্পর্কে সত্যিকার জ্ঞান রাখলে তিনি এ থেকে মারুক হবেন না তাকে পভ করতে পারবেন না বিভ্রান্ত করতে পারবেন তিনি নিজেকে রক্ষা করতে পারবেন এটা প্রথম বিষয় দ্বিতীয় নম্বর বিষয় যেটি শাসুল ইসলাম রহমতুল্লাহ করেছেন সেটা হল এই ধরনের বিষয়গুলো যার মাধ্যমে আপনি কিভাবে তাদেরকে প্রতিহত করবেন কিভাবে তাদের বক্তব্যের প্রতিবাদ করবেন তাদের এই যে সন্দেহগুলো রয়েছে সংশয়গুলো রয়েছে যেগুলোকে তারা দলিল হিসেবে পেশ করছে মানুষের কাছে এই দলিলগুলো তথাকথিত দলিল বা এই সংশয়গুলোকে কিভাবে আপনি অপমোদন করবেন এই পদ্ধতি সম্পর্কে আপনার স্পষ্ট ধারণা হবে যেমন কোন ব্যক্তি যদি তার বক্তব্যের বিপরীতে আরেকটা বক্তব্য আছে এটা যদি সে জানতে না পারে তখন এই বক্তব্যের জন্য সে গোড়া হয়ে যায় এক্সট্রিম একটা চিন্তাধারা থাকে যেমন একদল লোক আছে যা মানে হাত উঠায় না মানে রাফি গাডাইন করে এদের অনেকের করে না সে এটাও জানে না যে এত এক্সট্রিম যে রফি এদান করতে যদি কোন লোককে দেখে নামাজের মধ্যে সে একেবারে উদ্ধত হয়ে যায় তারা এরপর আসার জন্য চেষ্টা করে মনে করে যে এই লোক নামাজই করে না কিন্তু তার যদি এটা জানা থাকতো যে না আমার এই লোক তো হাদিস রয়েছে বক্তব্য রয়েছে তাহলে কিন্তু সে এত এক্সট্রিম হতো না এই যদি আমরা এই কথাগুলো জানি তাহলে তাদের এই বক্তব্য ঠিক যেভাবে রোধ করা দরকার যেভাবে এগুলোকে আমাদের প্রতিহত করা দরকার ঠিক সেভাবে আমরা এগুলোকে প্রতিহত করতে পারবো আমরা বুঝতে পারবো যে সাথে সাথে আসলে এই বক্তব্য কোন উৎস থেকে নেওয়া হয়েছে সূত্রটাকে কোন সূত্র থেকে কথা হয়নি যদি আসলেই ইসলামের সহি যে সূত্র আছে সেই সূত্র থেকে এসেছে তখন আপনার কাছে এই কথাগুলো একেবারে স্পষ্ট হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে না এগুলো ইসলামের সহি সূত্র থেকে হতে পারে না যদি কোনো বিষয় সম্পর্কে আপনার সঠিক স্বচ্ছ ধারণা কোরআন এবং হাদিস অনুযায়ী জানা না থাকে নাও থাকে তাহলে কিন্তু আপনি সঠিক নয় এই কথা বিবেচনা করতে পারবেন এতটুকু ধারণা আপনার মধ্যে জন্য এটা হল দ্বিতীয় নম্বর পয়েন্ট তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটি হল এর মাধ্যমে মূলত মুসলিম উম্মাকে মুসলমানদেরকে হেদায়তের দিকে ঐক্যবদ্ধ করার একটাই পথ তাদেরকে এই সমস্ত বেদা থেকে সতর্ক করতে হবে যতক্ষণ পর্যন্ত এই দ্বিধা বিভক্তি থেকে মানুষদেরকে সতর্ক করা না হবে তখন পর্যন্ত আসলে এই উম্মার ঐক্যের জন্য যতই চেষ্টা করা হোক না কেন কোনদিন ঐক্য হবে না কোনোদিন কি হবে হবে না কারণ বিভ্রান্তি নিয়ে একসাথ হওয়ার কোন সুযোগ নেই একসাথ হওয়ার কিনে এই বিভ্রান্তি সম্পর্কে যদি মুসলিম উম্মাকে সতর্ক করা না যায় তাহলে কিন্তু মুসলিম উম্মার হেদায়তের উপর তাদেরকে একসাথ করার কোন সুযোগ আন আর হেদায়তের উপর যদি একদল লোককে একসাথ করা যায় তাহলেই মাত্র ইসলামের জন্য এটা শক্তি অন্যথায় হাজার মতবাদ মতাদর্শ আপেদা বিশ্বাস নিয়ে কোনো অবস্থাতে কেউ একই প্ল্যাটফর্মে আসতেও পারবে না কোনো ঐক্য হবে না মুসলিম বুম্মার কোন শক্তি যেটাকে শক্তি বলা হয়েছে সেই শক্তি সাব্যস্ত হতে না আল্লাহ রক্তুলারা তিনি জল শা করেছেন আলাই তার যুদ্ধে তিনি একথা বলেছেন যে আল্লাহ তারা সাহায্য বয়স আল্লাহ হবুর আলমীর সাহায্য আসবে না কেন আল্লাহ হবুর আলমের সাহায্য আসবে না যেহেতু উনি বিভিন্ন ধরনের লোক এদের কেউ বেদাতি কেউ বেধাতি নয় কেউ দান কেউ বাম করতে কেউ এই আকিদা বিশ্বাসী কেউ এই আকিদা বিশ্বাসী এই কারণে আল্লাহ সাহায্য আসবে না সবার উপর আল্লাহ তারা সাহায্য আসবে কিন্তু যদি তারা খালেস হুতে পারে এই সমস্ত কিছু থেকে নিজেদেরকে মুক্ত দিতে পারে তাহলেই আল্লাহ হাব্বুর আলমীর সাহায্য কি তাদের উপর আসবে এরপর আমি গত দশের মধ্যে আমরা বিষয় যে বিষয়টি আলোচনা করেছিলাম বা যাদেরকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মানে সমর্থন যাদের রয়েছে তাদের মধ্যে একটি দল এরা হচ্ছে আশায়রা ফেরকা বা আশারি ফেরকা এ ফেরকা সম্পর্কে আমরা কথা বলছিলাম এবং বলেছি তারা কোথায় কোথায় তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরেছিলাম ইন্দোনেশিয়াতে মালয়েশিয়াতে এদের প্রভাব বেশি শ্রীলঙ্কাতে এদের প্রভাব বেশি তারপরে ফিলিপিনও এদের প্রভাব বেশি সিরিয়া রাশিয়াতে সিরিয়াতেও এদের প্রভাব বেশি এরপরে আছে আরব বিশ্বে আগে ছিল খুব কম একজন আরব বিশ্বের খুবই কম এদের প্রভাব আফ্রিকার কিছু কিছু দেশেও এদের প্রভাব রয়েছে আজকে তাদের বিষয় সম্পর্কে আলোচনা শুরু হবে এরা হচ্ছে সবচেয়ে বড় পৃথিবীর মধ্যে মুসলমানদের জনসমর্থনের দিক থেকে সবচেয়ে বড় ফেরকা মানে সর্ববৃহৎ ফেরকা উপদল এবং সবচেয়ে বেশি পৃথিবীর মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি যারা বিস্তার লাভ করতে পেরেছে প্রসার লাভ করেছে এই ফেরকাটি এবং এরা আমাদের আশেপাশের যারা আছে তারা আমাদের আশেপাশে যারা আছে এই ফেরকার লোকেরাই এরা হলো মা তুরি ফেরকা আবু মনসুর আল মা তুরিদিয়ার দিকে এই ফেরকাকে সম্পর্কিত করা হয় নিষ্প দেওয়া হয়ে থাকে মা ফেরকা সম্পর্কে আজকের আলোচনা এই ফেরকা সাথে আশারি ফেরকা আঁকি যাবত দিক থেকে কিছু পার্থক্য আছে তবে অনেক ক্ষেত্রে পার্থক্য নেই আবার তোর জামাতের সাথে কিছু পার্থক্য আছে আবার কিছু কিছু ক্ষেত্রে কি রয়েছে মিল রয়েছে আমরা কোথায় কোথায় পার্থক্য আছে কোথায় কোথায় মিল আছে এ কথাগুলো আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তারা আসি ধারাবাহিকভাবে প্রথমেই এর শুরু যেখান থেকে মোড়া যেখান থেকে পত্তন এই দৃষ্টিভঙ্গি পত্তন যেখান থেকে সেখানেই যাই তিনি হচ্ছেন আবু মনসুর মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মাহমুদ আবু মনসুর মোহাম্মদ ইবনে মোহাম্মদ মাহমুদ আল মাতুরিদি আর সমরকন্দী সমরকন্ড বর্তমান রাশিয়ার একটা মানে প্রদেশ রাশিয়ার একটা জায়গার নাম মাতুরিদ বলা হয় তাকে এই জায়গাকে এটি সমরকন্দের একটা গ্রামের নাম এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন আবু মনসুর মাতুরিদী কিন্তু পথ সালে জন্মগ্রহণ করেছেন আনা যায়নি খুব বেশি পরিচিতি তার ছিল না কিন্তু মৃত্যু কত সালে হয়েছে সেটা জানা গিয়েছে এটা হচ্ছে ৩৩৩ তেত্রিশ তিনশো তেত্রিশে তিনি মারা গিয়েছেন জম্মন তার উল্লেখ করা হয়নি যে সমস্ত ইমাম অথবা ওলামা খেরাম অথবা মহাদিস প্রসিদ্ধি লাভ করেছেন তাদের মধ্যে তিনি উল্লেখযোগ্য কেউ ছিলেন না এই কারণে তার জীবন যখন আমরা বলব দেবগুল তার জীবনের মধ্যে বিস্তারিত কোন আলোচনা পাওয়া যায় না যেমনিভাবে আগে আলোচনার মধ্যে বলেছিলাম আবুল হাসান আসারই সম্পর্কে রহমত আলাই তার সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আছে তার জীবনে দীর্ঘ আলোচনা রয়েছে কিন্তু আবুল মহাসদিন মাতুরিদিদ এই বিস্তারিত আলোচনা না থাকার কারণ হচ্ছে তিনি একেবারেই মধু আর নৌন অপরিচিত ছিলেন তার এই মজাব বা এই দৃষ্টিভঙ্গি বা মানে মত এটার মানে পত্তন ঘটেছে তার মৃত্যুর পরে এটার কি হয়েছে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তার জীবনের উপর যে সমস্ত গ্রন্থ মানে গ্রন্থের মধ্যে তার জীবন সম্পর্কে আলোচনা করা হয়েছে বিস্তারিত তেমন প্রশংসাও তার পাওয়া যায় না কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে জাল কিব দেওয়া চিন্তা ও দাওয়া মানে থিঙ্কেশন এই বিষয়ের উপর আবুল হাসান আলী আন্ডাদ বই রয়েছে তো এখানে তিনি প্রায় তার মৃত্যুর এগারো শত বছর পর তার জীবনের অনেক প্রশংসা করেছেন এটা অনেকটা ওই বাল্মীকি রামায়ণ রচানোর চনার এত দিন পরে কিভাবে প্রশংসা করেছেন এর আগে প্রশংসা করেনি কথাগুলো খুব মানে উপলব্ধি করতে হবে বুঝলি কারণ এতদিন আগে যারা গিয়েছে তার জীবনের উপর তারা তখন কোন প্রশংসা করেননি সমকালীন সময় যারা তার জীবনীর উপর কথা লিখেছেন কিন্তু এত প্রশংসা তার করেন কিন্তু আবুল হাসান আলী নাদুবি তার দুইটা বইয়ের মধ্যেই একটা তারিক উদ্দাহ রাজিমা এই বইয়ের মধ্য আর একটা হচ্ছে রেজাল ফিক এই দুটি বই দুটা বইয়ের মধ্যেই তিনি খুব প্রশংসা করেছেন আমরা যেহেতু মানে এখন সুস্পষ্টভাবে কিছু বলতে পারি না তিনি প্রশংসা করেছেন এই জন্য আমি এই কথাগুলো উল্লেখ করেছি এটা আমার হত্যের কারণে কিন্তু আমার দিত বিষয়ে যেহেতু তবে ইতিপূর্বে যারা তার জীবনী করে রেখেছেন তার উপর বড় ধরনের কোন প্রশংসা তারা করেননি বরং তিনি এই কথা উল্লেখ করেছেন তারিখ উদ্দেশ্য আবুল আসিমার মধ্যে যে আবুল হাসান আশার ইচ্ছেও তিনি অনেক বেশি মানে জ্ঞান সম্পন্ন ব্যক্তি ছিলেন আশা আরিফের কাজে আবু হাসান আশা তার সম্পর্কে বলছি তার মৃত্যু হয়েছে কত গত ক্লাসে আমরা বলেছিলাম তিনশো চব্বিশ কত হিসেবে শোনে তিনশো চব্বিশ শোনে আর ওনার মৃত্যু হল বলছি মাদুদির মৃত্যু হল কত শোনে তিনশো তেত্রিশ অর্থাৎ খুবই মানে কাছাকাছি সময় কিন্তু দুজনের সাথে সামান্যতম দেখা সাক্ষাতের কোন ইতিহাস পাওয়া যায় না দেখা সাক্ষা তো হয়নি চিন্তাধারা সম্পূর্ণ কি ছিল কাছাকাছি ছিল তাহলে চিন্তাধারা যদি কাছাকাছি হয় আর দেখা সাক্ষাৎ না হয় তাহলে বুঝতে হবে কি জিনিস বুঝতে হবে আপনি বলবেন কি জিনিস বুঝতে হবে না মাছ ধারু এক আমরা আগে আলোচনার মধ্যে বলেছিলাম মাছ ধারু এক মানে জ্ঞান উৎসটা এক সোর্স অফ নলেজটা এক ফলে তো এক হবে না যেই সোর্স থেকে যেখান থেকে আপনি পানি নিয়েছেন সেই পানি ওই মাহল আছেন গোলাটে পানি ছিল যেখান থেকে উনি নিয়েছে সেখান থেকে কি করেছেন আনসির মাতুরিদি এক স্থান থেকে নিয়েছে। কারণ সোর্স অফ নলেজ চিন্তা ধারা জ্ঞানের নলেজ এটা কি নলেজটা এক এটা বোঝা যাচ্ছে তিনশো তেত্রিশ ইসি সঙ্গে যখন মারা যান তারপরেই তার অনুসারে যারা ছিল তারাই তার এই চিন্তা ধারাকে কি করেন আরো ওয়াইট করা শুরু করেন মানে প্রসার করা শুরু করেন শুরুতে এটা এই চিন্তাধারাটা মূলত এত বেশি ছিল কিন্তু একটা সুবিধা ছিল তার যে সুবিধা সম্পর্কে আলোচনা সামনে আসবে সেই সুবিধাটা হচ্ছে তিনি হানাপি মাধা বেরছিলেন তিনি কোন মাধা বেরছিলেন এটা ছিল সুবিধা সুবিধার ছিল তার তিনি হানাপি মাধা বের ছিলেন পরে সামারকান বোখারা এবং রাশিয়ার যতগুলো জায়গা আছে উজবেকিস্তান তাজাকিস্তান সহ সমস্ত এগুলো কিন্তু হারাবি মাঝাবি অনুসারী সব এই কারণে এটা প্রসার লাভ করেছে খুব দ্রুত খুব দ্রুত কি হয়েছে প্রসার লাভ করেছে তার ইন্ত এই সাথে আপনি যদি একটু লক্ষ্য করে ইমা অবহিকর হত ইেকাল কত সনে একশো পঞ্চাশি দেড়শো মাঝখানে কত প্রায় মাঝখানে একশো কত অনেক লম্বা সময় মাঝখানে কি হয়েছে মাঝখানে যারা এই আগুনীপুর রহমতুল্লাহ থেকে আরম্ভ করে আবু হংসির মাতুরিদি পর্যন্ত যারা ছিল এদেরকে বলা হয় হানাফি স্যালেফি মানে এরা কিন্তু এই এই প্রভাবে হানাকি ছিল কিন্তু হানাকিতে মধ্যে কিছুটা কি ছিল মানে অগানীপুর রহমতুল্লাহ আকিদার উপর তারা ছিল তিনি যে আকিদার পোষণ করতেন সে আকিদার উপর ছিল যদিও অগানীপুর রহমতুল্লাহ যে আকিদার বিষয়টি সেটাও তার আকিদা সম্পর্কে তাহকেই করছে যেটি কালকে আমরা প্রায় রাত্রের মানে শেষ রাত পর্যন্ত করতেছিলাম যেটি আমার কাছে ওয়াদিয়া হয়েছে স্পষ্ট হয়েছে সেটা হল আবহানীপুর আহমদুল্লার আকিদা যেটি বর্ণনা করেছেন আগুমতি মাহমদ আকবাল কি এটা আবনীপুর আহমদুল্লাহের আকিদা বর্ণনা করেছেন সে একদিক থেকে ছিল জাকমি জাকমি আকিদার বিশ্বাসী আরেকদিক আরেক দিক থেকে সে ছিল মর্জি মূর জিয়া আকিদার বিশ্বাসী পরে একজন লোক যদি নিজে বিভ্রান্ত হয় তিনি যদি হয় না সেখানেই বিভ্রান্তি করে দিয়ে মনেই বিভ্রান্তি হয়ে বিভ্রান্ত হয়ে গিয়েছে কারণ যিনি আমার কাছ থেকে যে বক্তব্যটা নিবে কেউ তিনি যদি মানে তার দৃষ্টিভুখী সবাই একসাথে আবার বক্তব্য দিয়ে দেন তাহলে এই বক্তব্যে বিভ্রান্ত থাকবে আর এই কারণেই আবু মতি মাহমুদ আলবালি আল জেহামি জেহামি এবং মুরজি দুই আকিদার বিশ্বাসী ছিল পরে আগানী রহমতুল্লাহ আকিদার সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় আকবর সহ এই সমস্ত বর্ণনা তার মতো মিশেছে সে ছাড়া আর কোন সূত্র নেই তার সে ছাড়া আর কোনো সূত্র নেই সুতরাং এই সূত্র থেকে যদি তার বর্ণনা নেওয়া হয় এবং আকিদার বিষয় নেওয়া হয় তাহলে এই আকিদা বিভ্রান্ত না হয়ে পারে না যেহেতু সে জাহামি আকিদার বিশ্বাসে ছিল ঠিক একই মানে সূত্র যেহেতু তারপরেও আবু নসুর মাতুরিদি এই চিন্তাধারা দেওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা ওই আবু হানিফা রহমতুল্লাহ যে আকিদা চলে আসতেছিল সে আকিদার বিশ্বাসে ছিল কিন্তু পরে তারা আর আবু হানিফা রহমতুল্লাহ আকিদাকে আর পছন্দ করে নেয় পরে কি করে নাই পরে তারা বলল যে আমি আমরা শরীয়তের কুটি নাটি যে সমস্ত মাসলামশাইল আছে এই মাসলা মাসলামের ক্ষেত্রে আবুানীপুর রহমতুল্লাহ অনুসারী হানাফি আর আকিদার ব্যাপারে আমরা মা তরি দিকে বাদ করে নিচ্ছি এখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা এই কাজ করলেন কেন আবুয়ানীপুর রহমদুল্লাহ কি আকিদা নেয় কিনা অথবা আবানীপুর রহমতুল্লাহ কি আকিদা অথবা বিভ্রান্ত ছিলেন কিনা তার আর কোন উত্তর দিতে পারে না একজন আলেম ওই প্রশ্নের উত্তর কারণ যদি আর যদি হেদায় বলছিলেন তাহলে আবহানি পরমার আকিদা বান দিয়ে কেন আবু মনসুলার মাতুরিদির আকিদা নেবেন কেন আবু মনসুর মাতুরিদি আকিদা নেবে এই প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ কিন্তু সবাই কিন্তু এই সিস্টেম করেছেন এমনকি দারুল্লুম দেবন্দের যে আপনারা দেখবেন তাদের যেই মানে ম্যানিফেস্টো রয়েছে তাদের মানে সংবিধান রয়েছে যে গঠন তথা গঠন শুরুতেই রেখা আছে যে আমরা মাতুরি দিই কিন্তু তারা জানে না আসলে কি কারণে তারা এই কাজ করেছে যেহেতু আউমসুর মাতুরি দিয়ে এই আকিদা তাদের কাছে পছন্দ হয়েছে এছাড়াও অতিরিক্ত কোন উত্তর তাদের নেই অথচ আবু মনসুর মাতুরিদি যে আকিতা পোষণ করেছে এটি কি আদৌ আবহানি রহমান তখনকার সময় যারা হানাপি মাজাব অনুষ্ঠানে ছিলেন তারা কি আর দ্বিতীয় নম্বর হচ্ছে আবু মানসুর মাতুরিদির এমন কোন ছাত্র নেই মানে যারা আনাপি মাজাবের সবচেয়ে বড় ইন্দ্র করতে বুঝতে পারলাম যদি এটা বলতো যে আমি মাঝাবে শুকছি বলি ই রামদের মধ্যে অন্তর্ভুক্ত তার ছাত্ররা রয়েছেন যে তার এই কাজটা এই কাজ করেছেন সহযোগিতা করেছেন যাচ্ছি এমন নয় বরং আবু মনসুর মাহাতি তার কোনো ছাত্রই নেই যেটা যারা মাধবের মধ্যে লাভ করেছে এমন কোন ছাত্র নেই এরপর আসুন আবু সাথে আবুল আসা এর কি সম্পর্ক আবুল হাসান আশাহারি সম্পর্কে আমরা যেমন আলোচনা করেছিলাম তা জন্ম হচ্ছে দুশো ষাট তার মৃত্যু হয়েছে তিনশো চব্বিশ হিজরি স্বরে যতটুকু মানে ইতিহাস তার জীবনের উল্লেখ করা হয়েছে দেখা গিয়েছে যে এই দুইয়ের মধ্যে দুইজনের মাঝে মানে সরাসরি কোনো সাক্ষাৎ হয়নি কি মানে চিঠিপত্র কোন লেনদেন হয়নি চিঠিপত্র কোন লেনদেন হয়নি কিন্তু একটা বিষয়ে তারা একটা বিষয়ে একমত হয়েছে সেটা হচ্ছে মমতা জেলা এবং জাহামিয়াদের ব্যাপারে তাদের কি ছিল এক ছিল মমতা জেলার বিপক্ষে তাদের অবস্থান ছিল জাহামিয়াদেরও কিছু দৃষ্টিভঙ্গি একটা ব্যাপারে বিপক্ষে ছিল আবার কিছু কিছু দৃষ্টিভঙ্গি তারা জাহামিয়াদের থেকেও নিয়েছে কিন্তু সমকালীন সময় আহাদ মহাদিসিনদের সাথে তাদের ভালো তৎপর ছিল তাদের কে ছিল ভালো তৎপর ছিল মহাদিসিনা এই আকিদা যে আকিদার কথা আমরা বলবো এই আকিদার সাথে মহাদেসিং এদের আকিদা মোটেও মিল ছিল না এবং বনশীর আলমাতুরিদি সম্পর্কে পরবর্তী সময় যে সমস্ত কিতাব লিখা হয়েছে সেগুলোতে তাকে ইমামুল হুদা বলা হয় হৃদায়তের ইমাম এই নামে তারা লক্ষ্য দিয়েছে কেউ ইমামুল মোতাকালিমিন মোতাকালিমিনের ইমাম হিসেবে লক্ষ্য দিয়েছে ইমামুল মোতাকালিমিন এই লক্ষ লকবটা অ্যাপ্রিপ্রিয়েট মানে মধ্যে তিনি ছিলেন যারা এলমুল কালাম চর্চা করেছে তাদের মধ্যে তিনি একজন ছিলেন নিঃসন্দেহে কিন্তু ইমামুল হুদা এই নামটা হৃদায়তের বাইরে কিছু একটি কি রয়েছে বিষয় রয়েছে আহলুসিতল জামাতের বক্তব্যের বাইরে অনেক বক্তব্য তার রয়েছে তারা তাদের কিতাবের মধ্যে যখন তার বক্তব্য কোট করেন তখন তারা কখনো নিজেদেরকে আহলুসনে তল জামাত সরাসি এই নামে উল্লেখ করেন কখনো কখনো আহুল হক এই নামে নিজেদেরকে উল্লেখ করেন যারা মাতৃদি আপনাদের বিশ্বাসী তারা নিজেদেরকে আহুল হাক অথবা আহলুসিত জামাত এই নামেই উল্লেখ করেন এই জন্য যদি কথা আলোচনা করা হয় তখন মাতুরিদা খুব তাড়াহুড়া করে বলেন যে আলোচনায় তর্জামাত্রা দুইভাগে বিভক্ত দুটি ভাগারে একটা হচ্ছে আশারি আর একটা হচ্ছে এই কথা এই বক্তব্য বলুন কারণ এই আকিদা দুইভাগে বিভক্ত হলে তাহলে তারা আলোচনাতেই নেয়ার ঠিক না তাহলে দুটো বাঙি হয়ে গেলে তার আলোচনী জামাত। হলো না কথাটা বুঝতে পারলাম কিনা যদি বলা হয় যে আলোচনা তর্জা মা দু বিভক্ত তাহলে আলোচনা হয়ে গেছে একটা হচ্ছে আশিয়ারি ফেরকা আশাই জন্য আলোচনাদের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য এই বক্তব্য দিয়ে থাকেন বলে যে না এরা দুভাগ ভক্ত একটা হচ্ছে মাতুরি আকিদা এরাও আহলোচনা তর্জা মাতের মধ্যে অন্তর্ভুক্ত কিন্তু আজকে আলোচনা আমরা এই কথাগুলো তুলে ধরবেন্লাহ তালা যে আসলে কোথায় কোথায় আলোচনা তোল যা মাদের সাথে আর সারিদের সাথে মানে সম্পর্ক কোথায় কোথায় কি হয়েছে কেটে গিয়েছে আবার কোথায় কোথায় মাতুরিদের সাথে আলোচনা তুলাদের সাথে কি হয়েছে সমস্যা তৈরি হয়েছে রিমত হয়েছে আকিদের কোথা দিক থেকে আগুন সব মাতুরি দিয়ে লেখা বই আছে আকিদার উপর কয়েকটা বই পিতাবত্ত অহিত তার লিখা একটা বড় বই হয় পিতাবুত্ত অহিত নামে তিনি একটা বই লিখেছেন বইটা আমার দেখার সুযোগ হয় আমি যাই না বই আদৌ কোথাও ছাপানো আছে বলেও আমি জানি না কেউ কেউ বলেছেন যে এটা কোথাও কোথাও পাওয়া যায় পাণ্ডুলিপি হিসেবে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে আছে বলে কেউ কেউ বলেছেন দাবি করেছেন একজনে যে এটাতে এটাই তুরস্কে রয়েছে কিন্তু আমার দেখার সুযোগ হয়নি আমি জানি না কি বলেছেন তবে তার একটা বই খুবই প্রসিদ্ধ সেটা হচ্ছে উইয় আহসিন্না আহম সিন্নহাদের তাবিল সমূহ এখানে আল্লাহ আব্বুল আলমিনের স্পাজ আল্লাহ আব্বুল আহমিনের নাম এবং আকাশদের মৌলিক যে বিষয়গুলো আছে এগুলোর যে অপব্যাখা নাকি ব্যাখ্যা বলবেন অপব্যাখা বলবে জটিল ব্যাখ্যা বলবে জটিল বলা যেতে পারে সেগুলো এর মধ্যে কি করেছে সব সন্নিবেশিত করেছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় একজন মুরব্বী নাম বললে আপনি সবাই চিনে যাবেন একসময় ইসলাম বিশ্ববিদ্যালয় খুশ্টি ছিলেন তিনি লন্ডনে গিয়ে এই তাবিলিএইডি করে আসতেন এর মধ্যে আল্লাহ তারা কি শিক্ষা দিয়েছেন যে সমস্ত আয়াত আল্লাহ বুঝতে পারেন নাইবে যে সমস্ত আয়াত আল্লাহ তারা বুঝতে পারেন না সেগুলো কি করছেন এর মধ্যে আল্লাহকে বুঝিয়ে দিয়েছেন কাকে বলে মানে কেন যে এই কাজ করেছেন আল্লাহ ভালো জানেন আবু মসিম মাতুরিদি ভালো জানেন আর এটাকে যিনি আমাদের আমার কাছে এর কপি আছে এবং আমি কোয়াটা পড়েছি এর রয়েছে পুরাটা পড়েছি আর যিনি এটা তাকে করলেন লন্ডনে গিয়ে তিনি কিন্তু মানে এটার উপর জাদা তীর বাল্লাহ আমরা ছোটবেলা এরপরে ছোটবেলায় আরবি মানে শেখাইছে যে আমাদেরকে কেউ করেন যা দা তীর বুঝবেন মাটি আগে যাওয়া ছিল এরপর সেগুলো কি করা স্পষ্ট করে দেয়া যে এটা না সঠিক স্বচ্ছ ধারণা দেয়া কিন্তু তিনি মনে করছেন যে তিনি সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ কাজ করেছেন এমনকি একবার মোদিনাতে আমাদের সাথে একটা মানে মানে বৈঠকের মধ্যে তিনি একথা স্পষ্টভাবে বলছেন যে মানে কাজ আর কিছু হতে পারে না যেহেতু মাতুরিদি আফিদার ইমাম তার বই কি করেছি আমি তার বইয়ের মানে খেদমত করেছি একটা দায়িত্ব পালন করেছেন বলে তিনি উল্লেখ করেছেন কিন্তু আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি বইটা দেখেছি যে যা দৃষ্টিভঙ্গিগত ভুল হয়েছে আমরা বলছি মাতুজিদির ব্যক্তিগত বিষয়ে আলোচনা করতেছি না অর্থাৎ আপনাদের খেয়াল রাখতে হবে যখনই কোন আকিদার বিষয় নিয়ে আলোচনা করা হবে এটা শুধু অভিনত নিয়ে আমরা আলোচনা করি ব্যক্তি সম্পর্কে কোন আলোচনা নেই ব্যক্তি সম্পর্কে আলোচনা করে আলামিন তার ব্যক্তির উপর আমাদের কোন আঘাত নেই সেটা কোন নেই কারণ আমি ব্যক্তি সম্পর্কে আলোচনা করতে চাই না কারণ ব্যক্তি সম্পর্কে আলোচনা করে ইসলাম হারা যায় না কিন্তু তার বক্তব্য নিয়ে আমাদের আলোচনা করতে কোনো আপত্তি নেই যেহেতু আমরা কোরআন আদিসের কথা কি করবো আলোচনা করবো সুতরাং তার বিষয়ে ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয়ে আমাদের আলোচনা বিষয় কিন্তু তিনি যে কথাগুলো আলোচনা করেছেন সেগুলো যে দৃষ্টিকোণ নিয়ে তুলে ধরেছেন সেগুলো করানো এবং আদেশ মধ্যে গ্রহণযোগ্য করার সেখানে আল্লাহন ও তারা যা বলেছেন তার আর এটাকে যিনি আমাদের তাকি করেছে তিনি কিন্তু এটাকে উল্টাপাল্টা করে দিয়েছেন এলোমেলো করে দিয়েছেন যা সঠিক হয় এটা হল মূলত প্রথম পর্যায়ে যখন আবু মনসুর মাতুরিদি মানে এই চিন্তাধারা নিয়ে আসেন কিন্তু এই চিন্তাধারা তিনি আসলে কি নিজে আবিষ্কার করেছিলেন এই প্রশ্ন থেকে দেখেন মানে তিনি কি নিজে নিজে আবিষ্কার করেছেন না আসলে অন্য কোনভাবে তিনি এই চিন্তাধারা পেয়েছেন এই প্রসঙ্গে শেখুল ইসলাম রেগুতাম রক্তুল্লাই মেহাজুসিনার মধ্যে তিনি এভাবে উল্লেখ করেছেন আর অনেকে উল্লেখ করেছেন সেটা হচ্ছে আগমনসুর মাতুরিদি যখন এই বিষয়গুলি নিয়ে যখন চিন্তা করতেছিলেন তখন যে আকিদা ওখানে সবচেয়ে বেশি প্রচলিত ছিল বা যে দৃষ্টিভঙ্গি সবচেয়ে বেশি কাজ করতেছিল সেটা হচ্ছে কুল্লাবের আকিদা এই ব্যক্তি হচ্ছে মাহমুদ নাহম্মদানুফনে কুল্লাভ এবনিকুল্লাভ নামে পরিচিত এই লোক আব্দুল্লাহনে সাঈদ ইবনে মোহাম্মদ এবনুল খাতান তার আকিদা সবচেয়ে বেশি তখন প্রচলিত ছিল সে মূলত ওই জাহেবের সফওয়ানের যে আকৃদা ছিলাদের ইমাম এবং যে সমস্ত লোকেরা সর্বপ্রথম আল্লাহ আবুল সেপার স্বীকার করেছে এবং তাহবিল করেছে অপপেক্ষা করেছে ওই সেই ব্যক্তি ছাত্রদের ওই সূত্রটা আমি বলছিলাম যে সূত্র কি উৎস কি উৎসের সমস্যা মানে একই উৎস থেকে দুই দিকে গিয়েছে একদিকে গিয়েছে আবু হাসান আশারি রহমতুল্লাহ আলহিম আরেকদি আলু মসুর আল মা এসেছে আবু কনসুর মাতুরিদি এমনি কুল্লাফ থেকে কল্লাহ যারা আছে তাদের আকিদা নিয়ে এসেছে ফলে কল্লাহাদের যে আকিদা আছে সে আকিদার কিছু অংশ রেখেছে আবার কিছু অংশ সেখানে নিজের পক্ষ থেকে সংযোজন করেছে তার এই আকিদার মধ্যে কিন্তু মূল উৎস হচ্ছে মূলত কল্লাবিয়াদের আকিদা এই জন্য যখনই আবু কনসুর মাতুরিদি আকিদা সম্পর্কে আলোচনা করা হয় অথবা মাতুরিদের সম্পর্কে যখন আকিদা সম্পর্কে আলোচনা করা হয় তখন সবাই এই কথা উল্লেখ করেন আলমা তুরি দিই কুল্লা হচ্ছে উৎসাহিত হয়েছে কল্লাহাদের থেকে বেরিয়ে এসেছে এরপরে সেখানে আবহানি পরাই এর আকি কোন অংশ সেখানে কিন্তু তিনি স্পষ্টভাবে রাখেন নেই বরং যে আকিদার সংমিশ্রণ ঘটেছে কিছু কলকাতা জেলা আকিদার সংমিশ্রণ ঘটেছে আবার কিছু জাহামি আকিদার সংমিশ্রণ ঘটেছে পরে এই মাঝাবের বা এই দৃষ্টিভঙ্গির অথবা এই কার আবির্ভাব ঘটেছে অথবা উদ্ভাবন হয়েছে সর্বপ্রথম সামালকান্ডেই প্রথমে এরা বিস্তৃতি লাভ করে কিন্তু তার ছাত্র ছিল না খুব বেশি বড় ধরনের মানে তিনি সাপোর্ট সেখানে পান নাই ছাত্রদের মাধ্যমে মূলত সাপোর্ট হয় অর্জিত হয় কিন্তু ছাত্র যেহেতু কম এজন্য বড় ধরনের সাপোর্ট পান না কিন্তু পরবর্তী সময় যখন আবুল ইউসুফ আলবাস দবি তিনি হচ্ছেন মোহাম্মদ এ মোহাম্মদ এবেন হুসাইন এব আব্দুল করিম আলবাস দবি মাহমদ এ বিন হুসাইন আব্দুল করিম তিনি যখন মাতুরিদের এক ছাত্রের কাছে কি করলেন ছাত্রত্ব নিলেন তখন থেকে কি হল এটা ব্যাপকতা লাভ করলি আবুল ইউসুর নামে পরিচিত তার বড় ভাই ছিলেন আবুল এই এই ভাইকে আবুল ইসুর বলা হতো এই তার সংকলন বা যে সমস্ত বইপত্র লিখেছে এগুলো সহজ সাবলীল এই জন্য আবুল ইসর ইস্যুরতে সহজ ইসর শব্দ অর্থ কি সহজ তার বইগুলো পড়লে মানে বোধগম্য হয় খুব সহজ আর তার বড় ভাই ছিল আবুল রসুর তার যত সংকলন আছে সবগুলো সংকলন অত্যন্ত কঠিন তিনি বসবীর একটা সহায় করেছেন কাশফুল আস্রার নামে চার চারখন্ডে এটা পড়ার সময় মানে মাথা দূরে ঠান্ডা করে পড়লে মানে তারপরে কিছু বোঝা যায় না এত কঠিন হয়ে গেছে আসলে আগুন রয়েছে মানে কঠিনতে কঠিন যেভাবে কঠিন করা দরকার ঠিক সেভাবে লিখেছেন তার বড় ভাই ভালো ইমাম ছিলেন তিনি হানা কিংবা যাবেন ছিলেন আদিত্য ব্যক্তি যিনি আবুল ইসুর আল বস্তুরি তিনি হান মাজাব অনুসারে ছিলেন চারশো একুশ থেকে চারশো জন্ম চারশো তিরানব্বই তার কাল হয়েছে আবুল ইসুর আল বস্তবির তিনি সর্বপ্রথম ব্যক্তি যিনি এই কাজে আবু মনসুর আলমাধুরি দিকে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পেরেছেন এদের ব্যাপারে কি করতে পেরেছেন প্রচার প্রসারের কাজে সবচেয়ে বেশি সহযোগিতা করতে পেরেছেন তিনি এই বিষয়ের উপর তিনি আপনি নিজে আকিদার উপর বই লিখেছেন এবং তার আকিদাকে তিনি নির্ভর করে লোকদের মধ্যে প্রচার করেছেন তার কাছে মূলত অনেক ছাত্র তার কাছে জ্ঞান নেওয়ার জন্য সমবেত হয়েছে তিনি অনেক প্রসিদ্ধি লাভ করেছিলেন ফলে সমস্ত ছাত্ররাই তার এই আকিদার কি করেছে প্রসার লাভ করেছে চতুর্দিকে বিস্তার লাভ করেছে বিস্তার করিয়ে দিয়েছে এই ছাত্রদের মধ্যে সবচেয়ে বড় একজন ছাত্র হলেন তিনি হচ্ছেন নজমুদ্দিন মোহাম্মদ যে আকিদা নাসফিয়া এই ভারতবর্ষের প্রত্যেক মাদ্রাসায় একটাই আকিদার বই সিলেবাস মাদ্রাসা একটা বই মাদ্রাসা গুলোতে বই সিলেবাস হিসেবে আছে সেটা হচ্ছে এই আকায়দা নাসফিয়া তিনি ছাত্র আমার আইনা শি তার এই আকিদার নাম হচ্ছে আকিদাইনা সফি এটা মাদ্রাসা বড় সিলেবাস রয়েছে এবং বসে মানে পাকিস্তানের এটা এগুলো মূল আকিদা এটার নাম হচ্ছে আকায়দিনা আর সেখান থেকে মূলত এটা বিস্তার লাভ করেছিল এটা অনেক বেশি বিস্তার লাভ করেছে যেহেতু তারা আকিদার উপর এখন একটা মজবুত কি হয়ে গেছে তাদের একটা লিখিত সাপোর্ট হয়ে গেছে অনেকগুলো বই তারা লিখেছেন যেমনিভাবে তারা পরবর্তী সময় আবু ইসুর বই লিখেছেন আবু আবুল ইসুলফি আকিদার ওপর বই লিখেছেন এরপরে আকিদার এ সমস্ত ক্ষেত্রে তাদেরকে সহযোগিতা করার জন্য বিশেষ করে রচনার মাধ্যমে সহযোগিতা করার জন্য আরো অনেকগুলো রচনা তাদের এসেছে পরবর্তী সময় তার আবুল মাইন আন্না তিনিও লিখেছেন তাদের অনেকগুলো বই রয়েছে তিনি সমানদের অধিবাসী ছিলেন তারপরে হানাফি মজাবের আবুল মাইনাসফি লিখার যে কিতাবটি সেটাও আমরা দেখেছি সেই কিতাবটার নাম হচ্ছে তাপসারফুল আদিল্লাহ এটা প্রকাশিত বর্তমানে প্রকাশিত বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত তারপরে আকিজা না সফিয়া যেটা এটার অনেকগুলো সরা রয়েছে ব্যাখ্যা রয়েছে এসবগুলো ব্যাখ্যা বিভিন্ন নামে রয়েছে ভারতবর্ষেও এগুলো পাওয়া যায় অনেক করা সাত আটটা ব্যাখ্যা রয়েছে সেখানে আকিদা নিয়ে আলোচনা করা হয়েছে এরপরে এই বিষয়কে এই আকিদাকে সবচেয়ে বেশি শক্তিশালী করার জন্য যিনি সহযোগিতা করেছেন তিনি হচ্ছেন হানাকি মাদাবের তাকে সবচেয়ে বড় ইমাম বর্ণনে করা হয় তাকে তিনি হচ্ছেন কামাল এবং হুমাম আব্দুল ওয়াহেদ হচ্ছে তার নাম কামাল এবং হুমাম তাকে হানি মজাহের গড়ে ইমাম হিসেবে ধরা হয়ে থাকে তিনি একটা আকিদার বই রেখেছেন যেটার নাম হচ্ছে আল মুসায়রা আল মুসায়রা বিল আকা ইদিল মনজিয়াত বইয়ের পুরে নাম হচ্ছে আল মুসায়রা আকা ইদিলজিয়াতল আফেরা মুসায়রা বললেই কিতাবুল মুসায়রা বললেই সবাই চেনে এবং এই আকিদাটি খুবই প্রসিদ্ধ এবং এটার মধ্যে মূলত যে আকিদাগুলো আছে সবগুলো এখানে উল্লেখ করা হয়েছে তিনি প্রায়ব্বই তিনি মারা গিয়েছেন তখন সময় এই সময় এই ফেরকার বিশাল বিস্তৃতি দিকে কিন্তু হানাফি মাঝাবের তাবান্নি হওয়ার কারণে মানে হানাফি মাঝহের সুযোগ পাওয়ার কারণে সমর্থন পাওয়ার কারণে চতুর্দিকে হানাফি মাঝাব যতদিকে বিস্তার লাভ করেছে ততদিকে এই আকিদাও কি হয়েছে এভাবেই বিস্তার লাভ করতে শুরু করেছে আর উপরন্তু কামাল হুমাম যখন সহযোগিতা করেছেন তার লিখুনির মাধ্যমে সেটা আরো কি হয়েছে শক্তিশালী হয়েছে বর্তমান পৃথিবীতে এর জন্য অনেকগুলো মাদ্রাসা কাজ করছে মানে এরা সবাই কি এই আকৃদা লালন করে থাকে এই আকৃদা বিশ্বাস করে থাকে এবং এই আকিদার প্রচার করে প্রথম সর্বপ্রথম এই আকিদার প্রচারের যে কাজটুকু করেছে সেটা হচ্ছে দেবন্ধিয়া বা দেবন্ধ মাদ্রাসা দেবন্ধ দেব মাদ্রাসা তারা এই আকৃদার বিশ্বাস নিয়ে কাজ শুরু করেছে এই আকিদার উপর দেবন মাদ্রাসার সর্বপ্রথম যিনি বই লিখেছেন তিনি হচ্ছেন খরি আহমদ সারানপুরি যিনি আবু দাবুদের সরকার করেছেন বেজুল মিঠু প্রায় মানে বারো তেরো খন্ডে বিশাল অনেক বড় মহাদ্দেশ ছিল তিনি একটা কিতাবে লিখেছেন আল মোহান্ন এই বই এই বইয়ের মধ্যে এই আকিদার উপর তিনি কি করেছেন মানে কঠিন সমর্থন দিয়ে আরো দলীয় যা মানে এর জন্য উল্লেখ করা দরকার চেষ্টা করেছেন সব কিছু উন্নত করেছেন পরিচালন এবং সেখান থেকে দেবন্ধী এই মতাদর্শে যে বিশ্বাসীরা যেখানে গিয়েছে যেখানে মাদ্রাসা হয়েছে সবখানে কিন্তু এই আকিদার প্রচলন ছুটছে এবং এই আকিদার স্টাডি ছড়ছে তারা এই আকিদা থেকে নিজেদেরকে সামান্যতম এখনো সংশোধন করার চেষ্টা করেনি দ্বিতীয় আরেকটি গ্রুপ হচ্ছে এটা হলো আন্নাদাভইয়া মাদ্রাসা কু এটা লক্ষ্ণৌতে দেবন্দর উত্তরপ্রদেশ আর এটা লক্ষ্ণৌতে লক্ষণতে যারা আছে এদেরকে নদবী বলা হয় তাকে এরা আবুল হাসান আলিয়া নদবীর নাম শুনেছেন আপনার সাহিত্যিক অনেক বিশাল জ্ঞান তো নদী আকিদার যারা আছে এরাও কিন্তু একই এই মাতুরিদি বিশ্বাস বিশ্বাস এবং মাতুরিদি আকিদাকে তারা লালন করে যাচ্ছে এটাকেই যতটুকু সহযোগিতা করার জন্য যতটুকু প্রতিষ্ঠা করার জন্য তাদের চেষ্টা এবং বক্তব্য এই জন্য যখন আকিদার বিষয়গুলো আসে না সাথে বসেন অথবা দেবন্তীদের সাথে বসেন দেখবেন যে তারা এই আকিদার বিষয়গুলোতে এবং আহ সুনেতল জামাতের আকিদাকে তারা অপোজ করার জন্য চেষ্টা করবে তারা সেটাকে প্রস্তুত করার জন্য চেষ্টা করবে কারণ হচ্ছে তারা এটাকে কি করে যাচ্ছেন লালন করে দেখি তৃতীয় নম্বর আরেকটা আকিদার এটা এই গ্রুপের ছিল আগে যে গ্রুপের কথা আমরা বললাম এই গ্রুপের লোকেরা মাতুরিদি আকৃতার পাশাপাশি আরেকটা কৃদার তারা যোগ করেছে সেটা হচ্ছে সুফিয়া পিতা তার সব করেছে সংযোগ করেছে যেটা মাহানিব আলহামদুল্লাহ সময় ছিল এটা মানে আরো অনেক শুরু তারপরে আবু মনসুর মাতুরিদি কেউ বক্তব্য নেই মানে আবু মনসুর মাতুরিদি ওই যে তাবিলাতের কথা বলেছি ওই তাবিলাতের মধ্যে এই সম্পর্কে কোন বক্তব্য আমরা দেখিনি এবং তার আকিদার যে সমস্ত বক্তব্য এসেছে এ বক্তব্য গুলোতেও এটা পাওয়া যায় না যে তিনি আসলে তার অনুসারী ছিলেন কিন্তু এটা অতিরিক্ত কি করেছে মানে এর মধ্যে আরেকটা সংযোজন করেছে মনে করছে যে এটাকে আর একটু কি করি পারফেক্ট করার চেষ্টা করি আর একটু সফল করি তো এই জন্য ছুবি বাক্য সাথে একসাথ করেছে কিন্তু তৃতীয় গ্রুপ দ্বারা এরা এটাকে একসাথ করে না এটা আরো চঘট্য তো বা আরেকটা জিনিস একসাথ করেছে এরা হল মাদ্রাসা বেরলভি বেরুলবী গ্রুপ এই বেল্লবী গ্রুপ সম্পর্কিত করা হয় আহমদা আল আফগানি আল হানাফিয়া নিজেকে আব্দুল মুস্তফা মুস্তফার গোলামের গোলাম হিসেবে নিজেকে উপাধি দিতে এবং মানুষের কাছে কথা করতে এই রূপ আহমদান আল বেরুলবি আফগানি ছিল প্রথম হানাফি ছিল পরে সে ভারতে এসে বড় আখড়া করেছে তার দুটা ফেরকা একটা বেরবি ফেরকা আর একটা রেজমি ফেরকা আলফেরকা রেজা আর একটা হচ্ছে আলফেরকারটি ফেরকাই মূলত তারই করে মানে তারই আকিদার সমর্থন করে লালন করে যাচ্ছে এবং এটা বাংলাদেশে অনেক বেশি বিস্তৃত আছে এরা আকিদার মৌলিক বিষয়ের সাথে আরেকটা জিনিস অতিরিক্ত যোগ করে দিয়েছে সেটা হচ্ছে কবর পূজা কবর ইত্যাদিকে পূজা করা এবং রসুল উল্লাহামের পূজার বিষয়টি সাথে যোগ করেছে এই এটাকে যোগ করেছে আগের ওই মধ্যে কিন্তু এটা ছিল না তারা করেছে যোগ করেছে আর এরা অতিরিক্ত রসুল্লাহামের পূজাকে যোগ করেছে এমনকি নিজে যখনই কোথাও যেত নিজেকে অহংকার করত এই বলে যে আমি মোস্তফার গোলাম মানে রসুল্লাহ আসলাম বলাম আল্লাহুল্লাহ কোরআনে কেরিম থেকে এই আয়াত দলিল হিসেবে মানে আহমদ রেজা খান কোরআনে কেরিম থেকে আয়াতকে দলিল হিসেবে পেশ করেছে আমার কাকে বলতেছে এটা বুঝছেন কত শক্তিশালী দলিল দিয়েছে এবার প্রত্যেকে দেখেন প্রত্যেকের আমরা আগে বলেছি বিভ্রান্ত হয়েছে কিন্তু বিভ্রান্ত হওয়ার সাথে কিন্তু কি দিয়েছে দলিল দিয়ে আসছে আপনি বলুন আমরা সত্যি কার আসুলের বান্ধা এখান থেকে দলিয়ে দিয়েছে কত বি তৈরি করেছি ঠিক আছে কিন্তু আর্মি ভাষায় মূলত কোল এর পরে যে কথাটুকু আসে সেটা হচ্ছে ট্যাক্স এমন সেটা হলো মানে আপনার এখানে কোর্ট করা হয়ে থাকে বক্তব্য যে এই কথাটুকু আপনি কি করে ঘোষণা করে দিন সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সরাসরি কথা আমার বান্ধবন আল্লাহ জিনিস করে আল্লাহর পক্ষ থেকে এই কথা করা হচ্ছে এটাকে বলা হয় আরবি ভাষায় এমন কিন্তু মানে এই ব্যাটা এমন যেহেতু আমরা আড়ার নই আমাদেরকে হাইকোর্ট দেখালো আর হবার কারণে কি দেখাচ্ছে হাইকোর্ট দেখাচ্ছে আর সবচেয়ে বড় বিভ্রান্তির দিকগুলো মূলত তৈরি হয়েছে আরবি ভাষাগত জ্ঞান না থাকার কারণে ভাষাগত জ্ঞান না থাকার কারণে কারণ সাধারণ লোকদেরকে বুঝা দিয়েছে যে আল্লাহ তালাই বলছেন রাসুলকে বলার জন্য আমার গোলাঙ্গন আমার মান্দাগণ সুতরাং আমরা রাসুল যাই হোক মানে এই লোক অতিরিক্ত যে জিনিসটুকু এখানে যোগ করেছে এই সাথে সেটা হচ্ছে রসুলের এবাদত নিজেদের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে তারা হচ্ছে যে আল্লাহর ইবাদত এবং রাসুলের ইবাদত এই দুইটাই বাধ্যতামূলক বরং আল্লাহর এবাদতো রাসুলের ইবাদত বেশি গুরুত্বপূর্ণ এই জন্য যেহেতু রসুলের ইবাদত করলে আল্লাহর কি হয়ে যায় এবাদত হয়ে যায় এই জন্য চাঁদপুরের এখানে একটা দরবার আছে এই দরবারের মধ্যে আল্লাহর জিকির বাতিল করে দিয়েছে বলছে এখন আল্লাহর জিকির চলবে না এখন চলবে কি রাসুলের জিকির জিকিরে এখন আল্লাহর জিকির আর চলবে না কেন চলবে বল আল্লাহর জিকির তো আল্লাহর মধ্যে সীমাবদ্ধ কিন্তু জিকির হচ্ছে আল্লাহ এবং রাসুল দুজনের মধ্যে সকল সুতরাং সাথে আল্লাহর জিকির নেয় রাসুলের জিকির সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করে এই বিশ্বের আপনারা যারা জানেন বলতে পারবেন এই কিন্তু ইরাক থেকে পিএইচডি করা কেমিস্ট্রির উপর বলছেন আল্লাহর জিকির বাদ দিয়ে রাসুলের জিকির আবিষ্কার করেছে তো এ ধরনের মূলত ওই সেখান থেকে একই উৎস এখান থেকে এগুলো আমদানি করা হয়েছে আসুন এরপরে আরেকটি মাদ্রাসা আরো পরিচিত মাদ্রাসা দুলকাউসারি এটি বাংলাদেশি নেই সবুজ পাগরিওয়ালা দেখবেন তুরস্ক থেকে যারা হয়েছে গিয়েছেন তারা দেখেছেন একটা গ্রুপ আসে ভয়ঙ্কর বিভ্রান্ত গ্রুপ এদেরকে কিছু তালিম দেওয়ার জন্য গত বুধবারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একদল আলেমদেরকে তুরস্কে পাঠাইছেন সেখান থেকে কিছু তালিম দিয়ে নিয়ে আঁকার জন্য সেদিন আমি এখানে যাচ্ছিলাম ওই আমাদের প্লেয়ার শাহী মসজিদের নাম আমরা আমরা তিনি বলেন যে আমরা বুধবারে সরকারি সুপারে যাচ্ছি তুরস্ককে যাচ্ছি তাহলে তো আপনাদেরকে ভালোই তালিম দিবে টুরিস্ট থেকে আপনার আসবেন বুঝলামটা ভালো জায়গায় যায় টুরিস্টকে যাচ্ছি যাবেন করে দিবে ওই একটা উদ্দেশ্য আঁকি জায়গা করে দিবে এমনি যে অবস্থা এমনি এক রসি দুই রসি নয় মূল বিষয় কয়েক রসি ধরছে কয়েক রসি ধরছেন এখন তাকে আবার নিয়ে গেছে তুরস্ক আরো কি করবে কেনা কত রশি বাড়াবে তার জানেন বিভ্রান্ত করার জন্য এই বলেন কৌশারি এই কৌশারী হচ্ছে শেখ মোহাম্মদ জাহিদার কৌশারী জারকেল হানা পিয়ালি জাহিদাল কৌশারী সবচেয়ে বড় বিভ্রান্ত ব্যক্তিদের মধ্যে একজন ছিল সমকালীন সময় মানে এর চেয়ে বড় বিভ্রান্ত ব্যক্তি আর কেউ ছিল না এবং আমি শুনে চলছে আমাদের সবচেয়ে বড় বিরোধীদের মধ্যে বারোশো ছিয়ানব্বই মারা গিয়েছে না তো বারোশো তাহলে বোঝা গেল শেখুল ইসলামের পরে এই জন্য যত আকিদার এই যে ওয়াহাবি এই নামটুকু পর্যন্ত সেই আবিষ্কার করেছে এই গোটা পৃথিবীর মধ্যে ওয়াহাবি নাম দিয়েছে যেই এবং এই যে শেখুল ইসলাম মোহাম্মদুল আব্দুল্লাহ আহমদুল্লাহ আন্দোলনকে ওহাবি নামে গোটা পৃথিবীর মধ্যে যে সম্প্রচার করেছে এই দায়িত্বটুকু মানে নিজ ঘাড়ে নিয়েছে মোহাম্মদ জাহেদ আল তখন সেই মানে এটাকে বলা হয়ে থাকে তুরস্কের উসমানী খেলাফতের মানে মুক্তি গ্র্যান্ড মুক্তি দায়িত্ব করতেছে তার অনেকগুলো বই রয়েছে সবগুলো বইয়ের পথেই সে কঠিন ভাবে গালিগালাজ করেছে আলোচনা করেছে আনিসুল জামাতকে মুজাসিমা মুসাবিহা হাসা এত মানে কঠিন কঠিন কথা বলেছে যে ইসলাম থেকে তাদেরকে বাইর করে দেওয়ার যত পথ আছে মানে কাফের বলা কাফের বানানোর বা কাফের বলার যতগুলো পথ আছে সবগুলো পথই সেখানে উল্লেখ করেছে এরপরে শুধু এটা করে শেষ হয়ে যায় যাদের আকৃদাকে লালন করে যাচ্ছে তাদের যে সমস্ত হক কিতাব রয়েছে আবু জাফরাত তাহবির আহমেদুল্লাহ একটা কিতাব রয়েছে আকিদা তাহাবিয়া জয়ন্তবরা এখানে হক রয়েছে কিতাব তৌহিদ এবং এর উপর অনেকের কিতাব রয়েছে এই নামে তারপর আলি ইমান আলকুবরা আবুল হাসান আসারুল রহমতুল্লাহ আমরা বলেছি গত ক্লাসের মধ্যে জীবনে শেষ সময় এই কিতাবটুকু লিখেছেন এবং এই কিতাবটুকু তারপরে আল্লা আজরুল রহমতুল্লাহ কিতাব ইমাম আহমদুল রহমতুল্লাহ কিতাবু সন্না ই আসাম রহমতুল্লাহ কিতাব সন্না এই সমস্ত কিতাবকে অস্বীকার করেছে। বলছে যে এগুলো এই মানে মিথ্যা কিতাব এগুলো বানা এগুলো আসলে ওনারা লিখে নেয় এগুলোকে করেছে এই মাদ্রাসায় বা এই যে যেটা রয়েছে সেখানে সিরিয়াতে একটা গ্রুপ রয়েছে লেবাননে একটা গ্রুপ রয়েছে সুশীতের কোর্ট কিন্তু তারপরে তারা সিরিয়া তারপরে তুরস্ক একটা বিশাল গ্রুপ তাদের রয়েছে তুরস্ক একটা বড় ধরনের গ্রুপ তাদের রয়েছে এরা আমাদের বাংলাদেশে ওদের তেমন কোনো অবস্থা নেই কিছু কিছু মাধ্যমে দেখা যায় যে মানে বাংলাদেশে মানে শুনি যে তারা তুরস্ক থেকে আসছে পাগড়ি দেখলে আমরা বুঝতে পারি যে মানে পাগড়িয়ার টুপি দেখলে অবশ্য বোঝা যায় এখন একটা সুবিধা হয়েছে সে তার থেকে বাঁচার জন্য আর আকিদা জানার দরকার নেই একটু সুবিধা হয়েছে পাগড়িয়ার টুপি দেখলে কি হয় যায় আমরা বুঝে যাই যে আসলে কোন পন্থী আসলে কি কোন পন্থী কোন আকিদের বিশ্বাস পাঙড়িয়া টুপি দেখি বেকার এটা একটা ভালো দিক হয়েছে যে এত মানে আপিদা সম্পর্কে এত বিশ্লেষণ করে আমাদের সময় নেই বিশেষ করে সাধারণ লোক যারা আছে তাদেরকে এখন পাঙরিয়ার টুপি করে সব একসাথ করে এভাবে মানে একটা প্রদর্শনী করে দিলে যে এগুলো এই এগুলো এগুলো যেখানে দেখবে সেখানে সেখানে না গেলে চলুন তাহলে খুব সহজ হয়ে যাবে তাহলে খুব সময় হয়ে যাবে এই ফেরত আরেকটি গ্রুপ চালু হয়েছে এরা অবশ্যই অনেক পরে চালু হয়েছে যেমন সেটা হচ্ছে এই আখিদার বিশ্বাস পোষণ করছে যেমন সেটা হচ্ছে আত্মা ব্লিডিং আত্মা ব্লিডিং গ্রুপও সেটা হল চার নম্বর যারা এই দৃষ্টিভঙ্গি পোষণ করে যাচ্ছে মাথুরিদি আকিদার কঠিন বিশ্বাস উপরন্তু যেহেতু ওই দেবন্দীদের অনুসরণ করেছে ওই জন্য সেখানে কি করেছে সুবিবাদকে তারা একসাথ করেছে এখন সুবিবাদও আছে অতিরিক্ত আছে যেটা সেটা হল মাথুরিদি আকিদার বিশ্বাস তারা করে যাচ্ছে তার তারা মাতৃ জাতিদাকে সবচেয়ে বেশি ব্রেথনাইজ করছে আমরা এখানে যেহেতু আলোচনা না করে সামনে যেহেতু অনেক দীর্ঘ কথা রয়েছে এই জন্য সামনের দিকে যাচ্ছি মাতু জাতিদার বিশ্বাসের মধ্যে মূলত তারা তাদের এই আক্রিদার যে বিষয়গুলো রয়েছে মৌলিক বিষয় এই বিষয়গুলোকে শরীয়তের পরিবাসে উচু উদ্দিন বলা হয় মানে দিনের মৌলিক ফান্ডামেন্টালস মানে ফান্ডামেন্টালস অফ ইসলাম ইসলামের মৌলিক বিষয়গুলো তো ইসলামের যে মৌলিক যে ফান্ডামেন্টাল জিনিসগুলো আছে মৌলিক বিষয়গুলো আছে এগুলোকে তারা দুই ভাগে বাদ করেছে এটাকে কি করেছে তারা আকিদার মধ্যে দুই ভাগে বিভক্ত করেছে একগুলো নাম দিয়েছে আল ইলাহিয়াত মানে ইলার সম্পর্কিত বিষয় কেউ কেউ ইলাহিয়াতের নামকে আল্লাহ নাম দিয়েছে মানে আল্লাহ সম্পর্কিত বিষয় ইলাহিয়াত দেখবেন যে আলু ব্যবহার করা হয়েছে এগুলোকে তারা যে ইষয়গুলো আছে এগুলোর আরেক নাম দিয়েছে আল আকলি আল আকলিয়াত হচ্ছে যেটা মানে বিবেক সমর্থিত বিষয় মানে যুক্তি নির্ভর বিবেক বিবেক নির্ভর বিষয় তারা মনে করেন থাকেন যে যে এগুলো সবগুলো আকলের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আকল হচ্ছে কি বিবেক বিবেকের মাধ্যমে সাব্যস্ত হয়েছে আর নকল এগুলো মানে অনুগামী অনুসারী নকল হচ্ছে দলিল নকল হল কি দলিল ওরান এবং হাদিসের টেক্সট হচ্ছে মূলত আকলের অনুগামী আকল দিয়ে এগুলো সাব্যস্ত করতে হবে এই এগুলো নাম দিয়েছে আকল এখানে আল্লাহ তালার তৌহদ আল্লাহ তালার নাম আল্লাহ তালার শিফা এইসবের মধ্যে কি করেছে একসাথ করেছে এগুলোকে বলেছে আকলিয়াত যদি আকল দ্বারা এগুলো প্রমাণ করা না যায় তাহলে এগুলো অস্বীকার করেছে এগুলোকে অস্বীকার করেছে সামনে এক করে আলোচনা শেষ দুটি বিষয় প্রথম সন্তানের দাদন পালন মানে যেগুলো শ্রুত যেগুলো মানে বর্ণনার মাধ্যমে এসেছে আর এগুলোকে বলা হয়েছে সেগুলো হল এমন বিষয় যেগুলো শরীর সাব্যস্ত করা অথবা সাব্যস্ত না করা এই দুইটার ক্ষেত্রে সুস্পষ্ট বক্তব্য দিয়েছে এগুলোকে বলেছে সোনার ইয়াদ অথবা এই বিষয় সমূহ বলে আকলাই হা বিবেকের এখানে কোন সুযোগ নেই বিবেকের কি নেই সুযোগ নেই মানে আল্লাহ তহিদের ক্ষেত্রে বিবেকের সুযোগ আছে কিন্তু এগুলোর মধ্যে কি নেই বিবেকের সুযোগ নেই যেমন উদাহরণ দিয়েছে তারা কবর আজার ঠিক উদাহরণ দিয়েছে কবর আজকে বিবে সুযোগ আছে এজন্য কবর আজারকে বিশ্বাস করে বলছে এই বিশ্বাস করে যেহেতু দলিল আসছে তারপরে কি আরেকটা উদাহরণ দিয়েছে যেমন আখেরাতের বিষয়গুলো এটা এক উদাহরণ দিয়েছে এমন এরপরে আরেকটা উদাহরণ দিয়েছে যেমন নবুবাদের বিষয়গুলো বলছে নবের বিষয়ে কেউ যদি নবী হিসেবে করে এটাও কি হতে হবে দলীয় দ্বারা সাব্যস্ত হতে হবে এটা আকল দিয়ে বিশ্বাস করার কোন সুযোগ নেই কিন্তু এই যে বিভক্তিটা এই দল লোক এভাবে বিভক্তি করেছে কিন্তু তাদেরই একটা গোষ্ঠী তার সহ মধ্যে এটাকে আর অন্যভাবে বিভক্ত করেছে তারা তিন ভাগের চার ভাগে কেউ তিন ভাগে কেউ চার ভাগে কি করে বিভক্ত করেছে কিন্তু এই যে বিভক্তিটা এটা আমি শুনতে চলাতের সরাসরি ম্যান যে পদ্ধতি শরীয়তের মধ্যে তারা যে পদ্ধতি অনুসরণ করেছে। এই পদ্ধতি সরাসরি পরিকল্পিত কারণ হচ্ছে মৌলিক বিষয়গুলোর জ্ঞান লাভ করার জন্য মেসদের তলাক্তি বা সোর্স অফ নলেজ আমরা বলেছি প্রথম আলোচনার মধ্যে সেটা বলেছে খেয়াল পরে একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে সুন্না আর একটা হচ্ছে এই তিনটির বাইরে মূলত কোনো ধরনের কিন্তু এখানে তারা অতিরিক্ত সাব্যস্ত করার জন্য আকল অবশ্যমভাবে একটা সোর্স হিসেবে করেছেন এবং আকল থাকতেই হবে ফলে এটা মূলত এই দৃষ্টিভুগির কারণে আহমিস জামাত যেভাবে মৌলিক দিনগুলো মানে ইসলামের মৌলিক বিষয়গুলোকে যেভাবে বিবেচনা করেছেন বা যেভাবে সাব্যস্ত করেছেন তারা আসলে সেভাবে সাব্যস্ত করে নাই তারা অন্য পন্থার অনুসরণ করেছে সাব্যস্ত করার ক্ষেত্রে ফলে তাদের আকল এবং নকল দলিল এবং বিবেক এই দুইয়ের মধ্যে একটা কন্ট্রাডিকশন তৈরি হয়েছে জায়গায় জায়গায় কি হয়েছে কন্ট্রাডিকশন তৈরি হয়েছে আকল দিয়ে বুঝি না এই বিষয় কিন্তু দলিলের মধ্যে পাওয়া যায় এখন কি করবো বিপদের মধ্যে পড়ছে কিনা এবং বড় ধরে বিপদের মধ্যে করে দিয়েছে হাদিসের মধ্যে এসেছে কিন্তু আমার আগ বলে মনে হয় যে না এটা তো হতে পারে না এ কাজটা পারে না তখন করবো কিভাবে সাব্যস্ত তখন একটা পদ্ধতি আবিষ্কার করেছে এখন দলিল গুলোকে একটা পদ্ধতির মধ্যে এনেছে একটা নূতন পদ্ধতি আবিষ্কার করেছে সে পদ্ধতিটা হচ্ছে দলিলকে তারা দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে কাতিউর সুবুথ আর একটা হচ্ছে জন্নি সুবুথ কাতি সুবুথ হচ্ছে মানে যে সমস্ত দলিলগুলো অকাট্যভাবে সাব্যস্ত হয়েছে দুইটা দলিলকে তারা হবে সাব্যস্ত হিসেবে উল্লেখ করেছে একটা হচ্ছে পুরাণ পুরাণের আয়াতগুলো এবং যে আয়াতগুলো আছে সেগুলো আর একটা হচ্ছে মোতাবাতের যে হাদিসগুলো আছে সেগুলো এই দুইটা এই তাদের বক্তব্য হচ্ছে যদি সুবুত হয় তাহলে এই দুইটাই হবে আর এর বাইরে কি হাদিস আছে কিনা এর বাইরে হাদিস আছে এটা কোন প্রকার হাদিস আহার মানে যেগুলো মতামতের পর্যায়ে পৌঁছে না এই হাদিস গুলো বরং এই বেশি এই হাদিসগুলোই কি বেশি কারণ মানে বুখারি রহমতুল্লাহ বুখারি শিল্পের সর্বপ্রথম যে হাদিসটা উল্লেখ করেছে যেহাদিসটা হচ্ছে গরিব জানেন বিরা এ হাদিসটা কি আদিশের পরিবারে এটাকে গাড়ি বলা হয়ে থাকে তো প্রথম আদিশটা গাড়ি বলে তাহলে এবার বুঝতে পারি দশা কি হবে তো এই তাহলে এভাবে বাকি যে আহাদ আছে যে আদিশগুলো মানে সমস্ত হাদিস এগুলো হচ্ছে জন্নি উৎসুবুত এগুলো কাকি উৎসুবুদ্ধ একটা এগুলো সাব্যস্ত হয়েছে ধারণামূলক ভাবে কোথায় চলে দেখছেন এর অর্থ কি এর অর্থ হচ্ছে মতবাদে হাদিস। আছে কিনা এ নিয়ে ওলা বিতর্ক রয়েছে একদল বলছেন যে হ্যাঁ কিছু আদি সেগুলোতে রয়েছে কেউ ষাটটা উল্লেখ করেছেন কেউ বিশটা উল্লেখ করেছেন কেউ আরো কম উল্লেখ করেছেন ঠিক আছে তাহলে সাত আর এগুলো ছাড়া আর বাকি যত আদিবাস সবগুলো আদিজ কি সুবুথ মানে এটাকে যখন দুই ভাগ করেছে একটা হচ্ছে খাতীয় সুবুত অকারট যেটা সাব্যস্ত হয়েছে আরেকটা হচ্ছে জন্নিউ সুবুধ যেটা অকারটা ভাবে হয় হয়নি অর্থাৎ ধারণাগুলো যেটা সাব্যস্ত হয়েছে সুবুত হওয়া যেহেতু সাব্যস্ত হয় এই জন্য কখনো হাদিস তাদের কাছে হাদিস গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত করেছে তারা যেহেতু মানে তাদের আকরের সাথে কন্ট্রাডিকশন আছে তখন তারা বলেছে খাতীয় সুবুধ হতে হবে এরপরে আরেকটা বাদ করেছে খাতীয় সুবুধ কি দুভাগে বাদ করেছে বাক করেছে সাব্যস্ত হয়েছে ঠিক আছে অর্থ আপনি জানেন কিনা তাহলে কথা বুঝে আসছে এখন তারা বলছে যে কোরআন কেরিমে যে আয়াত গুলো মহকামা রয়েছে এগুলো হচ্ছে অতি উদ্দ্য নির্দেশনা কিন্তু বুঝি না আমরা কি বুঝাই এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে জন্নি উদ্যালয়ালা মানে নির্দেশনা অস্পষ্ট নির্দেশনাটা ধারণামূলক অকাট্য নির্দেশনা নয় এটা দুইভাগ ভাগ করেছে তো তাদের কাছে এই হাদিসে ক্ষেত্রে যদি গ্রহণযোগ্য হতে হয় তাহলে সুবুত এবং কাতীয় দ্বারালা এই দুইটাই শক্ত যেমনি ভাবে অকার্যভাবে কি হতে হবে সাব্য সাব্যস্ত হতে হবে তেমনিভাবে অকারট্টভাবে এটা নির্দেশনা অকার্য হতে হবে তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্য হবে আর যদি কাতীয় সবুত হয় কিন্তু জন্মিউ দ্বারালা হয় তাহলে এটাও কি হবে না গ্রহণযোগ্য হবে না এটাও গ্রহণযোগ্য হবে না এরপর আসেন জন্নি স্তবুত যদি শুভ ছিল কাছে আহার যে হাদিসগুলো আছে মানে খবর ওয়াহেদ যেগুলোকে বলা হয় থাকে যে সমস্ত হাদিসগুলো মতামাতের পর্যায়ে উত্তীর্ণ হয় যে এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে সমস্ত হাদিসগুলো মতামাতের পর্যায়ে উত্তীর্ণ হয় আর মতামাতের হচ্ছে মানে এত বেশি সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করা যাতে করে এই বর্ণনাকারীদের সম্পর্কে মিথ্যা আরোপ করার কোন ধরনের সম্ভাবনা নেই এত বেশি সংখ্যক বর্ণনাকারী বর্ণনা করাটাকেই বলা হয় মতামাতের আর এর কম বর্ণনা করা হলে তাহলে এটা হচ্ছে কি আহাত আহাত আবার আহাত আবার তিন প্রকার আহাত হচ্ছে গরিব হচ্ছে যেটি তিন যুগেই শুধু একমাত্র একজন রাবি বর্ণনা করেছে একজন রাবির বর্ণা পাওয়া গেছে একাধিক রাবির বর্ণনা পাওয়া যায়নি মানে সাহাবিদের যুগ একজন দাবিদের যুগও একজন পরবর্তী যুগেও কি একজন এটাকে বলা হয় থাকে গরিব আর মুস্তাফিজ বলা হয় তিন যুগে প্রত্যেক যুগেই অথবা কোন এক যুগে দুইজন দুইজনারী পাওয়া গিয়েছে তাকে বলা হয় মুস্তাফিজ তাকে বলা হয় কি এবং এটা এই তিন যুগকে বিবেচনা করা হবে এরপরে যদি অনেক গণনা থাকে কোন অসুবিধা নেই কিন্তু এই তিন যুগটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যুগ তাভেধ যুগ এবং পরবর্তী সংকলনের যে যুগটা আর সুর হচ্ছে যেটি এমন বেশি সংখ্যক গণনা বর্ণনা করেছে প্রত্যেক যুগেই কিন্তু তারা ওই পর্যায়ে উত্তীর্ণ হয়নি যাদের ব্যাপারে এ ধারণা করা যেতে পারে যে তারা মিথ্যা বলবে না এই পর্যায়ে ছিল মানে এত বেশি সংখ্যক নয় এরা অধিক অথবা বেশি কিন্তু এমন বেশি সংখ্যক নয় যে না এরা কখনো মিথ্যা বলতে পারে না অসম্ভব মিথ্যা বলা এই পর্যায়ে উত্তীর্ণ এটা এই তিনো প্রকার হাদিসে কিন্তু সহাই রেখে লাগবে যেটা গাড়ি কিন্তু এটা সহাই কিন্তু শহীদ শহীদ পকার বলছে এই তিন প্রকার কি শহীদ আলী এবং বোখার আহমদুল্লাহ সবটাই করেছেন শহীদ কিন্তু এই হাদিসটা ইমাম মুখার্জি মহম্মদুল্লাহ যেটা উল্লেখ করেছেন আপনারা দেখবেন থেকে ইহাদিস শুধুমাত্র ইয়াহিবন সাহিদ আল আনসারী একজন মনে করেছেন ইয়াহিবন সাহিদ থেকে শুধুমাত্র পরবর্তী যুগে মোহাম্মদ তাইমী একজন মনে করেছেন মোহাম্মদ তাইমি থেকে শুধুমাত্র ইব্রাহিমুল লাইসি একজন মনে করেছেন আর কোন বর্ণনা পাওয়া যায় এর পরবর্তী মোহাম্মদ আল লাইসি থেকে এবার হাজার হাজার বর্ণাকারী হাজার হাজার বন্যকারী পাবেন কিন্তু এই তিন যুগে দেখবেন যে একেবারে যত সূত্র আছে সব সূত্র এখানে গিয়ে একসাথ হয়ে গেছে হাদিসের ব্যাপারে তাদের অবস্থান হচ্ছে যে যদি মানে আহাদ হয়ে থাকে তাহলে আকিদার ক্ষেত্রে এগুলো গ্রহণযোগ্য কখনো গ্রহণ করবে না আকিদার কখনো কি করবে না গ্রহণযোগ্য নয় আর যদি আকিদার গ্রহণ না করা হয় তাহলে কোথায় গ্রহণ করবেন বলছে হ্যাঁ আমরা গ্রহণ করব। আমরা গ্রহণ করব কিসের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে গ্রহণ করব। তবে শর্ত দুইটা শর্তে আমরা কি করব এগুলো আকিদার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে গ্রহণ করবো এক নম্বর শর্ত হচ্ছে এটা কখনো শাহজাতুর রসুলের মুখালে হতে পারবে না পরিপত্তি হতে পারবে না শাহাদুর রসুল কি জিনিস শাহজাতুর রসুল হচ্ছে মানে কোরআনের যে সমস্ত মূল বক্তব্য আছে এই বক্তব্যের পরিপন্থী কোন বক্তব্য আসতে পারবে না তাহলে এটা আমরা গ্রহণ করবো না যেমন যেমন খালফাল ইমাম এটা তারা বলে থাকেন যে কোরআন কেরিমের ওই আয়াতের টেক্সটের পরিপন্থী এই জন্য এটা গ্রহণযোগ্য হবে না অনুযায়ী নিয়ম অনুযায়ী সেটা কি হাগুল এই আয়াতের পরিপন্থী এই জন্য বলছে তারা এটা গ্রহণযোগ্য হবে না দেখেছেন হচ্ছে কোরআনের পরিপন্থী যেহেতু আমাদের সাহাদুল রসুলের পরিপন্থী এই জন্য আমরা এটাকে গ্রহণ পারি না দ্বিতীয় হচ্ছে কওয়ায় মৌলিক যে সমস্ত রুলগুলো আমরা গ্রহণ করেছি সেই রুলের পরিপন্থী হলেও সেটা আমরা কি করবো না এই গ্রহণ করবো না তখন কি করব। তখন আমরা এই হাদিস সম্পর্কে হাজিজাই তো হয়তো বলবো মাংস প্রহিত হয়ে গিয়েছে এটা আগেই নিয়ম তৈরি করে নিয়েছে নিয়ম আর কি করতে হয় আর নিয়মের জন্য মানে হাদিসের কাছে হয় বাদ দেওয়ার জন্য একটা পলিসি আগেই কি করেছে ঠিক করে নিয়েছে যেমন এই যুগে বড় ধরনের এক মহাদেশ বের হয়েছেন তিনি নতুন না কি করেছেন নিজে আবিষ্কার বাংলাদেশে আছে তিনি নিজে মনে করেন যে মানে আমার মহাদেশ তবে তার ধারণা আর কি তার চেয়ে বড় মহাদেশ হার নেই এবং তিনি নিজে হাদিসের তার জন্য নিজের নিয়ম কি করেছেন আবিষ্কার যেটা ইতিপূর্বে কোন আমি মানে কোন মহাদেশ অথবা কোন হাদিস আদিশটা শ্রী করার জন্য আদিশকে সুর নিষিদ্ধ করানোর জন্য এ নিয়ম জারি করেছে এটা আমার জানাইনি তারপরে প্রথম হচ্ছে নাশ করে দিবে যদি নাশ করা সম্ভব না হয় নসকে বলে কোনো কিচ্ছু জানি না তখন বলবো যে না এই হাদিশটাকে তাবিল করতে হবে এটা কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তখন আদিশের গান বেনকে যেদিকে নেওয়া যায় বুঝে আসছি কি কেন যে তারা এত কষ্ট নিজেদের জন্য নিজেরাই আসলে নিজেদের উপরে জটিল অবস্থা তৈরি করে দিয়েছে কিন্তু যদি কাতি দালালা হয় দালালা ঠিক আছে কাতীয় সুবুত হয় অকারত সাব্যস্ত হয়েছে কিন্তু দালালাতের ব্যাপারে মানে দালালাতটা এই বক্তব্যটা নির্দেশনাটা অকার্য নয় তাদের মধ্যে যদি এমনটা হয় তাহলে বলছি এটা আমরা গ্রহণ করব তখন যখন ওয়া ফাতির কুকুর যখন বিবেকের বিবেক তারা কি করতে পারি বুঝতে পারি তখনও তখন আর যদি দেখি যে আমাদের আকলের বিপরীতে হয় তাহলে আমরা এটার ব্যাখ্যা দিব এটা কি দিব ব্যাখ্যা দিব গ্রহণ করব না আর এই কারণেই মূলত যে দুই প্রকারে ভাগ করেছে ফান্ডামেন্টাল অফ ইসলাম ইসলামের মূল যে ওসুলগুলো আছে মূলনীতিগুলো এগুলোকে যে দুই প্রকারে ভাগ করেছে এই দুই প্রকারের ক্ষেত্রে তারা মূলত দলিলকে কি করে দিয়েছে বিভিন্ন ভাবে বিভক্ত করে দিয়েছে ফলে এই দলিল গুলো যখনই আসবে তখনই তারা বলবে যে না আমরা এই দলিল গ্রহণ করবো না কেন গ্রহণ করবো না বলছে এটা যেহেতু আমাদের কৃষির খেলাপ এই মূলনীতির খেলাপ এটা জন্মি উদ্ধারে আলাদা কারণ আমি বলবো জন্মি উদ্ধার কি জিনিস বলে সাদিষ্ট মানে খবর ওয়াখের জন্নিউ দ্বারা মানে অকাত্তভাবে সাব্যস্ত হয়নি অকাতভাবে সাব্যস্ত হয়নি যদি এমনকি হয়ে থাকে তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আমলের জন্য আমার জানা নেই মানে এক দুইটা হাদিস পাওয়া যেতে পারে আর বাকি সবগুলো হাদিসই জন্মীয় দাঁড়াব হয়ে যাবে অকটভাবে সাব্যস্ত হবে না তাহলে কি দুনিয়াতে এই পৃথিবীতে কোনো আমল চলবে না তাহলে তারা যে সমস্ত আমলগুলো করতেছে এগুলো কৃষির করতেছে এটা আসলেই সত্যিকার বিধান। এবং এই বিভ্রান্তির মানে মূলনীতি হিসেবে গ্রহণ করার কারণে যে জিনিসটুকু হয়েছে যে কাজটুকু হয়েছে সেটা হচ্ছে মূলনীতি যদি বিভ্রান্তি হিসেবে গ্রহণ করেন মানে পুরা পরবর্তী সময় যত জিনিস যত বক্তব্য দিয়েছে সবগুলো বক্তব্যের ভিত্তি হয়েছে বিভ্রান্তি কথা এবং সবগুলো ক্ষেত্রে এই হাদিসকে ইগ্নোর করা হয়েছে সবগুলো ক্ষেত্রে দলিলকে কি করা হয়েছে উপেক্ষা করা হয়েছে প্রধান আ হয়েছে শুধুমাত্র বিবেককে অথবা তারা যেটাকে মনে করেছেন যে এটা প্রাধান্য দেওয়া যায় এটাকে প্রাধান্য দিয়েছেন তাদের মূলনীতিক সম্পর্কে এই কথাগুলো আলোচনা করার পর আমরা এখন একটি একটি করে কয়েকটি কথা আলোচনা করব যে সমস্ত মৌলিক বিষয় নিয়ে তারা আকিদার এই কথাগুলো আলোচনা করেছে এখানে আমি আরেকটি কথা প্রসঙ্গত করে দিচ্ছি হাদিসের এই তাকসিম কিন্তু রসুল উল্লাস আলমের সাহাবিদের যুগে ছিল না হাদিসের এই ক্লাসিফিকেশন যেটা আমরা আলোচনা করলাম এটা কিন্তু রসুল উল্লাস আলমর সাহাবিদের যুগে ছিল না এটা পরবর্তী সময় আহুল হাদিস বা মহাদিসাম আবিষ্কার করেছেন মানে হাদিসকে উপলব্ধি করতে সহজ হওয়ার জন্য হাদিসকে মানে উপলব্ধি করা থেকে বাঁচার জন্য নয় এবং হাদিসকে বাদ দেওয়ার জন্য নয় কিন্তু এটাকে নির্ভর করেন যদি হাদিসকে বাদ দেওয়ার কৌশল করা হয় থাকে তাহলে বলতে হবে যে এটা সবচেয়ে বড় বিষয় কারণ মোতাবাদের এবং আহাদের এই তাকসিন মূলত মানে আহুল হাদিস মহাদিস একরাম করেছেন শুধুমাত্র এই কারণে যে মতামাতের পর্যায়ে হতে পারে যেমন হরিফ হাদিস সম্পর্কে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ইন্ডাম এই হাদিসটা সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো এই হাদিসটা প্রত্যেক যুগে একজন একজন করে বর্ণাকারী রয়েছে প্রথম যুগে বুধবার মধ্যে বলছেন মানে একজন দুজন লোক শুনে নেন শুনছে কিন্তু অনেক তাহলে বোঝা গেছে যে মানে এটা মানে কিন্তু বক্তব্য কিন্তু মোতলাতের কোন সন্দেহ নেই এরপরে যখন অমরুল খতাব রাদিয়াল্লাহতাম স্বাধীন বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে অমরুলের মধ্যে বলতেছেন মিনবারের মধ্যে দাঁড়িয়ে একজন দুজন লোকের বর্ণনা কিন্তু তারপরেও যেহেতু বর্ণনা ক্ষেত্রে একজন লোক পাওয়া গিয়েছে সেটা গরিব হয়ে গিয়েছে তাহলে হাদিসের বক্তব্য মতবাদ হলো বর্ণনা কারণে শুধু গরিব হয়ে গেলেই যে এই হাদিসটাকে উপেক্ষা করা হবে এটা কি সহি দৃষ্টিভঙ্গি হতে পারে কিনা কোন দিন হতে পারে এই এই জিনিসটিকে তারা উপলব্ধি করতে পারে না এই জিনিসটা উপলব্ধি করতে পারে কারণ বন্যা হয়তো ছুটিও যেতে পারে যেখানে আমরা যত কথা আলোচনা করেছি এগুলো তো রেকর্ড উদ্যোগের কারণে হয়তো রেকর্ড হচ্ছে কিন্তু অনেক কথা হয়তো ছুটে গিয়েছে এখন একজন লোক যদি মানে একজন যদি বলে যে হ্যাঁ অমুক দিনের আলোচনায় এমন সাইফুল্লাহ ভাই এই কথা বলেছেন তাহলে এটা গরিব দেওয়ায়ত হবে কিন্তু একজন সেটা বর্ণার কারণে কি হয়ে গেছে গরিব হয়ে গেছে বন্যার কারণে মানে হয়ে গেছে বর্ণার কারণে হয়ে গিয়েছে কিন্তু এদেরকে লক্ষ্য করে এটাকে নির্ভর করে মানে ওই হাদিসকে উপেক্ষা করা ওই হাদিসকে বাতিল মানে গ্রহণ না করা আপনি তৈরি করে নিয়েছেন এই মূলনীতিতে দলিল পাওয়ার করে সময় কোরআন ক্যারিদের রয়েছে যেগুলোর মাধ্যমে আমার গুলো আল্লাহ তালা কোরআনের মধ্যে কি করেছেন বিস্তারিত আলোচনা রুকুর কথা কোরআনকারী মধ্যে রয়েছে রয়েছে কিনা এবার কখন কথা রয়েছে কিন্তু রুকু সম্পর্কে আর কোন তথ্য কোরআন দেয় নাই কোরআন সম্পর্কে আর কোন কিভাবে রুকু করবেন তখন আপনি কোরআন কালিমের এই বক্তব্য আপনার কাছে বলবেন যে এটা তো যদি হাদিস না গ্রহণ করে তাহলে বলেন যে না এই বক্তব্যটা মসজিদ না জান তখন মানে কিতাবের মধ্যে তার ইয়ের মধ্যে উল্লেখ করেছে বিস্তারিত আসুন এটা সংক্ষিপ্ত আমার বুঝলাম না যেমন আহ কোরআনকারী মধ্যে এই আয়াত ছাড়া সুদের মানে কোরআনকারী শুধু হারামের ব্যাপারে এই আয়াত এসে আর সুদের কোন ধরন সম্পর্কে কিচ্ছু সম্পর্কে কোন সংজ্ঞা কি সুদ তাকে বলে কিচ্ছু আলোচনা হারেছে এখন এটাই বলতে হবে যে করিমির মধ্যে সুদ সম্পর্কে যে আলোচনা আছে সেটা বুঝবেন আপনি আর বলি না যদি আপনি তাহলে তিনি সুদ থেকে আর জীবন করে বাঁচতে পারবেন না এই জন্য আসলে উপেক্ষা করার যে পদ্ধতি আবিষ্কার করা হয়েছে সে পদ্ধতি বড় ধরনের বলত পদ্ধতি এর মাধ্যমে তারা আদিশকে উপেক্ষা করেছে আসেন এখন আমরা দেখবো যে তারা যে সমস্ত আকিদা গুলো প্রশ্ন করেছে বা বক্তব্য গুলো দিয়েছে সে বক্তব্য আমরা একটি একটি করে আলোচনা করি প্রথম এক নম্বর এক নম্বর হচ্ছে তাদের আকিদার মধ্যে এক নম্বর হচ্ছে তারা মনে করেন যে সর্বপ্রথম ওয়াজিব হচ্ছে বান্দার উপর আল্লাহ রকুর আলমিনের মাহারিফা আল্লাহ এটা হচ্ছে সর্বপ্রথম ওয়াজিব আল্লাহ সম্পর্কে জানা এটা হল সর্বপ্রথম মানে আর কোন কিছু জানার আগে সর্বপ্রথম তারা মায়েরভত নাম দিয়েছে এবং বলেছে বান্দার উপর সর্বপ্রথম ওয়াজিব সে আল্লাহ আবুল আলমিন সম্পর্কে জানবে কিন্তু আলুষ্ঠানিক জামা আসলে কি তারা কি প্রথমতম ওয়াজিব কি আল্লাহর মারিফাতের কথা বলছেন হ্যাঁ কেন মাওলানা ইবনে জাবর রাদিয়াল্লাহু তাআলা নুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামান রুদেশি পাঠালেন বলেন ফাল ইয়াকুন আওলা মা তাদউহুম আন মারফত এবং কাউকি দুইয়ের মধ্যে বিশাল এক পার্থ করেছে আল্লাহ রব্দুল আলম সম্পর্কে জানা কি যে আল্লাহ আছেন আল্লাহ আছেন এটা জানা হচ্ছে কোনো বিষয় সম্পর্কে আপনি জ্ঞান নিলেন কোন বিষয় সম্পর্কে জানলেন কিন্তু এই জানাটা যদি আপনার মানে যে সমস্ত সোর্স আপনার মানে নিজের কাছে আছে সেগুলোর মাধ্যমে যদি এই জানাটা হয় থাকে এটাকে বলা হয় মারেপা যেমন আমার কাছে কি কি সোর্স আছে পাঁচটা সোর্স পাঁচটা আছে ঠিক আছে এই সোর্সের মাধ্যমে যদি আমি কোনো জিনিস জানি এই উৎসের মাধ্যমে যদি কোন জিনিস সম্পর্কে জানি এটাকে বলা হয় মারেপা আমার কাছে চোখ জানার জন্য চোখ জানার জন্য আমার কাছে জিব্যাস ঠিক আছে পঞ্চম জিজ্ঞেগুলোকে বলা হয়ে এগুলো মাধ্যমে আমরা জ্ঞান নিই এই মাধ্যমে জানাটা এটা হচ্ছে মারেপা কিন্তু এই মারেফাতটা মারেফা তুল এই পঞ্চ ইন্দ্রের মাধ্যমে আদৌ সম্ভব কিনা কোথাও কারণ এই আলদার সম্পর্কে জানত যেতে হবে আমাদের কাছে খবরের জন্য কোথায় যেতে হবে অহির কাছে যেতে হবে কোথায় হবে কাছে যেতে হবে অহির মাধ্যমে জানতে হবে অহের মাধ্যমে জানাকে বলা হয় আইন এই জন্য এবং মারেফা এদিনের মধ্যে বিশাল পার্থক্য বারফাটা হচ্ছে জানা কিন্তু অপরিপূর্ণ যারা আজকে মারেভত সম্পর্কে আলোচনা করতেছে বলতেছে মারেভত অর্জন করেছে মারেভত আসলে অপরিপূর্ণ জানা মারেভত পরিপূর্ণ জানা নয় আর আইন হচ্ছে পরিপূর্ণ জানা মানে আইন মাধ্যমে আপনাকে খবর দেওয়া হয়েছে হাদিসে জাহান নামের কথা খবর দেওয়া হয়েছে হাদিসে এগুলো কৃষির মাধ্যমে দিয়েছে অহির মাধ্যমে দেওয়া হয়েছে এবং এগুলো হচ্ছে সঠিক জায়গা আচ্ছা এখন তারা বলেছে সর্বপ্রথমাজিব হচ্ছে মারিফাত আল্লাহ তারা সম্পর্কে জানা এটা আল্লাহ আবুল আলমিন আছেন এটা জানাটা হচ্ছে সর্বপ্রথম কিন্তু হাদিসের মধ্যে শিক্ষা দিয়েছেন আর তারা তৌহিদ বাস্তবায়ন করতে পারেদের জন্য কি করেছে সর্বপ্রথম ওয়াজিফ হচ্ছে তৌহিদ কি করতে হবে সাব্যস্ত করতে হবে কিন্তু তৌহিদ পরিবর্তন তারা বলছে মাহ আল্লাহ সম্পর্কে জানায় যথেষ্ট আল্লাহ আল্লাহ রাতে শিল্প করে সে কি আসলে হক আদায় করছে কিনা মনে করেন যেমন শৈতান এই কথা অনুযায়ী শৈতান আব যেটা সেটা কিন্তু আদায় করে ফেলেছে কিন্তু সে মুসলমান অথবা সে লাভ হয়েছে লাভ হবে এটা যথেষ্ট নয় এটা আউ্বল ওয়াজি আমরা প্রথম ওয়াজি বলছি বান্দার উপর আল্লাহ রবুল আলমীর তৌকিম স্বীকার করা এবং তৌকিত বাস্তবায়ন করা দিয়েছে বান্দার উপর প্রথম কিন্তু কাজ হচ্ছে মারেফ আতুল্লা কিন্তু মারেফতুল্লা হালিয়া মুসলিমা সে মুসলমান হতে পারবে তারা কুরালী সম্পর্কে যদি সমস্ত জ্ঞান সে লাভ করে থাকে যদি তার তভিত সর্বস্ত না করে তাহলে সে মুসলমান হতে পারবে হতে পারবে না তাহলে প্রথম এই গলত মানে এই গলত কেন তো কেন হয়েছে এর কারণ আছে কারণ হচ্ছে তারা বলেছে যে আল্লাহ রব্বুল আলমিনের বিষয়কে তারা আগে প্রথম বলেছে খেয়াল করে কিনা এগুলোকে কৃষির সাথে সম্পৃক্ত করেছে আল্লাহ আলম দেখি মানে আমি মানে আল্লাহ তালা সুখ যাদের কারণ সূক্ষ্ম বিষয় খুবই কঠিন বিষয় কিন্তু মানে আকলিহাতের মধ্যে সাব্যস্ত করেছে যেগুলো বিবেক সমর্থিত বিষয় বিবেক নির্ভর বিষয় এই তারা এটাকে বলেছে যে প্রথম যে জ্ঞান নিতে হবে সেটা নিতে হবে কি আল্লাহ জ্ঞান নিতে হবে বিবেক নির্ভর বিষয় কিন্তু আদৌকে এটা আসলে বিবেক নির্ভর বিষয় যেটা কোন দিন সম্ভব দিয়ে তারা সম্পর্কে সম্ভব নয় কিন্তু তারাই মনে এটা মনে করেছে এই জন্য আর এ কারণেই তারা বলছে যে মারের হচ্ছে হচ্ছে সর্বপ্রথম আজীবন যেহেতু আকল দ্বারা এটা আমরা বুঝতে পেরেছি এবার আসুন দ্বিতীয় নম্বর বিষয় দ্বিতীয় নম্বর হচ্ছে এই পৃথিবীর মধ্যে অথবা কোন বিষয়ের ভালো এবং মন্ধ দুইটা দিক রয়েছে এই ভালো এবং মন্দ এই দুটো কি সূর্য সরিয়ার নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করা হবে নাকি বিবেকের নির্দেশনা অনুযায়ী নির্ধারণ করা হবে তারা বলছে যে না ভালো এবং মন্দ নির্ধারিত হবে বিবেক নির্ভর বিবেক মানে সরিয়া যদি সেটাকে সমর্থন করে থাকে তাহলে আবার বলবো যে হ্যাঁ এটাকে সরিয়া সমর্থন করেছে এই জন্য এটাকে আর যদি সরিয়া সমর্থন না করে তাহলে বলবো যে না সরিয়া সমর্থন না করার কারণে আমরা এটা করবো না কিন্তু ভালো মন্দ নির্ভর করবি কৃষির উপর কৃষির ভিত্তিতে বিবেকের ভিত্তিতে কোনটা ভালো কোনটা খারাপ নির্ভর করবি কৃষির ভিত্তিতে বিবেকের ভিত্তিতে কিন্তু আহলু সুরতল জামাতের আকিদা এটার পরিপূর্ণ উল্টা এই বক্তব্যটুকু কে দিয়েছে আমি আপনাদের এই বক্তব্যটুকু সর্বপ্রথম নিয়ে এসেছে এই পৃথিবীর তার ধারণা হয়েছে যে পৃথিবী সমস্ত জিনিস সম্পর্কে বিবেচনা অনুযায়ী যদি ভালো মনে করি আমরা সেটা ভালো আর আমাদের বিবেচনা বিবেক অনুযায়ী যদি আমরা খারাপ মনে করি সেটা খারাপ আর এই কারণেই কি হয়েছে সে ভালো মন্দ এভাবে বিচার করেছে এখন যেটা ভালো সেটাকে আমরা ভালো মনে করেছি যেমন রাগান্বিত হওয়া ক্রোধ ক্রোধটা কি ভালো না খারাপ এবং আল্লাহারা বোলেন ক্রোধান্বিত হন কি হন না তারা খারাপ কাজ করেন ব্যাপারটা কোথায় থেকে তারা আমরা যেভাবে মানে ভালো এবং খারাপ কি বিবেচনা করেছি কি দিয়ে আকল দিয়ে তারাও এটাকে এইভাবে বিবেচনা করেছে এই বিবেচনা করার কারণে তারা বলছে না আল্লাহ তালার জন্য তো কোনদিন ক্রোধ সাব্যস্ত করা যাবে না আমি একদিন মসজিদে আলোচনা করলাম ফুটবা দিলাম ডিমান্ড দেওয়ার পরে এক গুরু বিবুরা মানে হয় তিনি সেক্রেটারি ছিলেন নাকি ছিলেন তাই হোক তো তিনি এসে আমাকে বললেন যে আপনি তো আল্লাহ তালার জন্য ক্রোধ করলেন আমরা তো ক্রোধ আছে আমাদেরও ক্রোধ ক্রোধ আছে আমি সাব্যস্ত করিনি এটা তো আল্লাহ করেছে আপনি আমি যে কোরআনে আয়াত করেছি সেটা শুনছে কিনা হ্যাঁ বলছে আল্লাহ তারা সাব্যস্ত করেছেন এই জন্য আমি সাব্যস্ত করেছি আমি সাব্যস্ত করার কেউ কারণ আমি আল্লাহ সাব্যার করেছেন তো এজন্য জন্য দিয়ে বিবেক দিয়ে এই কাজটুকু ভালো মত কি খারাপ না ভালো খারাপ কিন্তু আমরা জানি মধ্যে কি ভালো আছে আল্লাহ তারা বলছেন যে এর মধ্যে ভালো আছে দেখেছেন হ্যাঁ একজন এসে আমাকে বললেন যে কয়েকদিন আগে জাপানের মুখে ওই যে আপনারা দেখছেন বড় ধরনের একটা ইয়ে হয়ে গেল না সুনামি হয়ে গেল না তো অনেক লোক মারা গিয়েছে অনেক কঠিন অবস্থা আমার একটা আলোচনার মধ্যে একজন প্রশ্ন করলেন সেখানে বললেন যে সে ভাই মানে আমরা তো পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছি প্রায় সব দেশে যাওয়া হয় গিয়েছে এক প্রশ্ন করলেন যে জাপানিরাই সবচেয়ে ভালো মানুষ কিন্তু আল্লাহ তারা জাপানিদের উপর এত অসন্তুষ্টির কারণ তবে এটা তো প্রশ্ন তবে আল্লাহর বলে আজ আপ ভাবে আসেন এখন আপনি যেটাকে ভালো মনে করছেন এটা আপনার বিবেচনায় ভালো মনে করেছেন কিন্তু আল্লাহ রব্দুল বিবেচনা আপনার বিবেচনা আল্লাহ বিবেচনা তো আজ এই বাংলাদেশে কিন্তু আল্লাহ সবার হবে তারা বাংলাদেশকে কৃতক্ষ করতেছে সুতরাং খেয়াল রাখতে হবে এই মাতৃদি গ্রুপ তারা বলছে না আমরা আকল দিয়ে ভালো এবং মন্দ বিবেচনা করব। এরপরে দলিলের কাজ যাব আগে ভালো লাগলে বলবো যে এটা ভালো কাজ কি ভালো কাজ তারপরে দলিলের কাছে গিয়ে বলবো যে হ্যাঁ এটা কি যায়জ কিনা দলিলের মধ্যে যদি দেখি যে বলছে যে না যায়জ কিছুই নাই তাহলে আমরা বলবো যে এটা ভালো কাজ বিবেক দিয়ে সাব্যস্ত করে দিলাম কিন্তু ইসলামকে আসলে এভাবে সাব্যস্ত হবে কিনা হ্যাঁ এই জন্য আলু শুরু তোলাম কথা হচ্ছে না ভালো এবং মন্দ এটি সাম্যুস্ত হবে দলিলের ভিত্তিতে শরীয়ত কি বক্তব্য দিয়েছে সে বক্তব্যের ভিত্তিতে যদি কোন বক্তব্য না থাকে বিষয়ে। তাহলে এর জন্য যেই উসুল মূলনীতি দিয়েছে সেই মূলনীতি বিবেচনা করা হবে কিন্তু না এখন দিনটাকে বিবেচনা করা হবে না আচ্ছা আসুন তিন নম্বর তিন নম্বর পয়েন্ট হচ্ছে যেটা সেটা হল মাতুরীতিদের আরেকটি বক্তব্য হচ্ছে তারা আরবি ভাষা কোরআন এবং হাদিসের মধ্যে মাজাজ রয়েছে এটা সাব্যস্ত করে বলে যে কোরআনের বক্তব্য মানে হাকিকত এর পরিপন্থী বাস্তবের পরিপন্থী মাজাজ হচ্ছে কোন একটা শব্দকে এমন অর্থে প্রয়োগ করা ব্যবহার করা যে অর্থ সরাসরি বুঝায় না সরাসরি কি যে অর্থ বুঝায় না এই অর্থে ব্যবহার করা এটাকে বলা হয়ে থাকে মাজাজ এটা কি বলা হয় মাজাজ বলা তারা বলছে যে কোরআন মধ্যে আল্লাহ রাবুল আলমিন করেছেন আল্লাহ তাদের হাতের আল্লাহর হাত বুঝায় নাই মাজাজ এটা কি এটা হল মাজ এটা প্রকৃত অর্থ বোঝা নাই এটা এই অর্থটা হচ্ছে কি রূপক অর্থ মাজাজ মাজাজ হল রূপক মানে এর মধ্যে রূপকতা রয়েছে আল্লাহ তারা আদারা এখানে ক্ষমতা বুঝিয়েছেন হাত বুঝার নেই আপনার মনে হচ্ছে আল্লাহবুল্লাহ দ্বারা ক্ষমতা বোঝানোর ক্ষমতা আরবি আল্লাহ জানা ছিল না আল্লাহবুল্লাহ বাংলাদেশ কি এত প্রশ্ন করার কি দরকার রয়েছে কোরআনে কেড়িমের মধ্যে সে বলিস আমি তাই বলেছেন কোথাও কোরআন এবং মধ্যে মাজাজ নেই প্রয়োজন নেই কোরআন মধ্যে আরবী ভাষার মধ্যেও নেই আরবরা এটা ব্যবহার করতো না সুতরাং আর এই কারণে একদম লোক বলেছে কোরআন বুঝি না কেন আল্লাহ বলতেছেন লেসান হল ভাষা ল্যাঙ্গুয়েজ আরাবি হল আরবিক তারপরে মুভিং বলতেছেন একেবারে স্পষ্ট মানে শুধু একটা অনেকগুলো দিয়েছেন যে আরবি এবং স্পষ্ট ভাষায় আল্লাহ করেছেন যাতে করে সাধারণ লোক যারা আছে তারাও বুঝতে পারে কোরআনে কারিম কি বুঝতে পারে এখন কেন বুঝে আসে না তারা কোরআনে কারিমের মধ্যে মাজাজ বেগ করেছে বলছে হ্যাঁ মধ্যে মাজাজ আছে আর যেগুলো গুলো কি এটা কি মাজাজ কিনা আপনি কিভাবে বুঝলেন এই মাজাজের সন্দেহ কোরআনের মধ্যে যদি ডুকিয়ে দেয়া হয় তাহলে কোরআন করিমের অনেক ক্ষেত্রেই কোরআনের যে আমরা কোরআন বক্তব্য দিয়েছে এই বক্তব্যকে উপেক্ষা করতে হবে আর এই জন্যই তারা এই কথাগুলো এনেছেন সর্বপ্রথম এই মাজাজ বক্তব্য নিয়ে এসেছে মনাদা জেলারা কেন আনলেন এই জন্য আনছেন তারা বলছেন যে আল্লাহ তারা বলতেছেন আল্লাহ হব আলমিন মুসার সাথে কথা বলেছেন আল্লাহ তারা কি করেছে মুসার সাথে কথা বলেছেন এখন তারা বলতেছে মুসার সাথে যে আল্লাহ তালা কথা বললেন এটা কি মুসা শুনছে কি শুনে নাই আর কথাটা কি শব্দ হয়েছে না শব্দ হয় নাই শব্দ হলে তো সেটা শেষ হয়ে গেছে তাহলে তো আল্লাহ তালা কথাই শেষ বলছে আল্লাহ মানে এভাবে এভাবে শেষ হয়ে যাবে যেহেতু কথাটা শেষ হয়ে গেছে নিঃশেষ হয়ে গেছে তাহলে মুসার সাথে আল্লাহ তালা যে কথাটা বলছেন এটা তো আল্লাহ তালা কথা বলেন নাই আসলে তারা বলতেছে এটা মাজ আজ এটা কি মাজ আল্লাহ তারা কথা বলেন তারা বলছে যে হয়তো এটা মূষা আল্লাহর সাথে কথা বলছে অথবা বলতে পারে যে আল্লাহ এমন কিছু মানে ভাব করেছেন যে ভাবগুলো মূসা বুঝতে পেরেছে এটার নাম হচ্ছে মূসার সাথে কথা বলা এটা ওর মধ্যে এটা এটার করেছে কিন্তু এত কঠিন করার কোন দরকার আছে আপনারা কি মনে করেন সাধারণ বিবেক কি এত কঠিন হাইকোর্টে যাওয়া দরকার একটা সহজ জিনিস হচ্ছে আল্লাহ তারা বলছেন আমি কথা বলেছি আল্লাহ আলম কথা বলার জন্য ক্ষমতা তাহলে আল্লাহ তাহলে আল্লাহ আব্দুল আলমিনের সাথে এমন অপরিপূর্ণ জিনিস সংযুক্ত হয়ে যাবে যে আল্লাহ তালার কথা এগুলো পৃথিবীতে বাতাসে উড়ে চলে গেছে শেষ হয়ে গেছে এটি হয়ে গেছে এটা তো হয় না এটা হয় না এই জন্য আল্লাহ তারা কথা বলেন না হ্যাঁ এই জন্যই কোরআনের মধ্যে তারা মাইজাহাজের উদ্ভাবন করেছে বলছে এগুলো যদি মাইজাহাজ হিসেবে না ধরা হয় তাহলে কোরআন একাদেমির অর্থ করা যাবে না কোরআন একাদেমি কি করা যাবে না অর্থ করা যাবে না আসলে অর্থ করতে কোন সমস্যা আছে কিনা আমি কোনো সমস্যা দেখি না আল্লাহ রাব্বুল আলমিনের দু ক্ষমতা যদি না থাকেন তাহলে তিনি তো আল্লাহ দিতে পারেন না সবই মনে করেন তিনি মুখে কথা বলতে পারবে না এবং যদি হয় তাহলে কি আল্লাহ রাব্বুল আলমিনের কোন ক্ষমতা আছে কমানো হয় কিনা এই কথাটুকু করল আচ্ছা এরপর আসেন চার নম্বর চার নম্বর হচ্ছে তৌহিদ সম্পর্কে তৌহিদের মক কি তৌহিদের কনসেপ্টটা কি এ সম্পর্কে তাদের বক্তব্য হচ্ছে তৌহিদ হচ্ছে একেবারে এই কথাগুলো বহু সরাসরি তিনি তার কোন সাদৃশ্য নেই ওয়া হেদুল তার কাজের ক্ষেত্রে এক এটা হচ্ছে কোনটা দিকটা এসেছে শুধু তৌহিদুল জাত এবং আফআল বুঝানো হয়েছে আল আলমিনের কাজ এবং আল আলমিনের জাতের তৌহিদ বুঝানো হয়েছে কিন্তু আল্লাহ আব্দুল আলমিনের জাত এবং আসারের তোভিদ বাস্তবায়ন করার জন্য আল্লাহ একজন এটা এমনি মানুষদেরকে এটা দিয়ে সৃষ্টি করেছে আর এই হ্যাঁ এটি আল্লাহ আব্দুল এমন সৃষ্টি যে এমন স্বভাব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন যে মানুষ স্বাভাবিক অবস্থায় যদি থাকে তাহলে মানুষ আল্লাহবুল এই তৌহিদের স্বীকৃতি দেবেন এই তৌহিদ মানুষ বুঝবেন যদি কেউ না বুঝে তাহলে বুঝতে হবে তাকে কেউ মিসগাইড করেছে তার ওই ক্ষেত্র থেকে সৃষ্টিগত যে স্বভাব এই স্বভাব থেকে কেউ করেছে মিসগাইড করে অন্য দিকে নিয়ে গিয়েছে তো এজন্য তারা যে তৌহিদের সংজ্ঞা দিয়েছে এই সংজ্ঞা মূলত আহ চিন্ন করে যেমাত যে সংজ্ঞা রয়েছে এই সংজ্ঞা পরিবহন এক নম্বর দিক হচ্ছে তারা আল্লাহুল আসমা এবং শেফাতের ব্যাপারে সুতরাং একজন ব্যক্তি শির্ক করার পরেও সে কি হয়ে যাবে মমেন হয়ে যাবে তাদের কাছে হয়ে যাবে তভিদপন্থী হয়ে যাবে সিরকি লিপ্ত রয়েছে কবর গুজারি কিন্তু সে কি তহিদ পন্থী তাদের কাছে কেন যেহেতু এই সংজ্ঞার মধ্যে সে মস্যস্যান্ড বিবেচিত তহিদুর মুবিরা নিয়ে আলোচনা করেছে আল্লাহ হাবুল আলমিন জাতের মানে বিষয় নিয়ে আলোচনা করেছে কিন্তু আলোচনা চলছে মা এ বিষয়ে আলোচনা করেন নাই মূলত তারা যেটা আলোচনা করেছে সেটা হচ্ছে আল্লাহ করেছেন এবাদতের নির্দেশ এ বাদতের ক্ষেত্রে যদি কেউ তৌহিদ আল্লাহ আব্বুর আলমে সাব্যস্ত করে সে রূপের ক্ষেত্রে তৌহিদ সাব্যস্ত করা অপরিহার্য এই মানে উলুহিয়তের নির্দেশ দেওয়া হয়েছে রূপহিতের নির্দেশ আর এই কারণেই নবী এবং রাসুলদেরকে প্রেরণ করা হয়েছে আসমানে কিতাবগুলো কি করা হয়েছে নাজিল করা হয়েছে আসমানি কিতাবগুলো নাজির করা হয়েছে যাতে করে তৌহদুল লুহিয়া করা যায় সাব্যস্ত করা যায় আর মূলত নবী এবং রাসুলদের সাথে যে সংঘর্ষ যে মত মতারক্য সব সৃষ্টি হয়েছে কৃষির মধ্যে তহিদুল উলুহিয়া নিয়েই আর এই কারণেই তারা আলু সুত জামাতের খেলাফ করেছে তহিদুল মুহিয়া এবং তহিদুল লুহিয়াকে একসাথ করে দিয়েছে তারা ইরা বলতে আল্লাহ আব্দুল আলমিনের জাত এবং সত্তাকে বুঝিয়েছে ইলাহের আহ সুন্দর জামাত যে সংজ্ঞা দিয়েছে সেই সংজ্ঞা তারা গ্রহণ করে নেই ইরা হচ্ছে মূলত সত্যিকার মাহবুব যার যিনি একমাত্র এবার কি মোস্তাহিক ঠকদার উপযোগী যার কোনো এবারতের ক্ষেত্রে কি কোনো শরিক নেই তিনি হচ্ছে ইদাহ কিন্তু তারা এই সংজ্ঞা গ্রহণ না করে ইদাহ বলতে তারা ইলাহের সংজ্ঞা রব দিয়ে দিয়েছে কিসের মাধ্যমে দিয়েছে তারা ইরা বলতে রব দিয়েছে মূলত আল্লাহ রাব্দুল্লা আলমীর রুববিত এবং রোহিয়ত দুটি ভিন্ন জিনিস ভিন্ন বিষয় আর আশাল চলে যাবে আতে দুইয়ের মধ্যে পার্থক্য করেছে রুবিয়ত হচ্ছে আল্লাহ রাবুল্লা আলমিনের কাজের সাথে সম্পৃক্ত জীবন দেয়া মৃত্যু দেয়া সন্তান দেয়া তারপরে রেজেল্ট দেয়া এগুলো আল্লাহ রাবুল আলমিনের কাজ এগুলো কার কাজ আল্লাহ তালার কাজ এগুলোকে বলা হয় রুবুবিত সাথে সম্পৃক্ত বিষয় আর রোহিয়াত হচ্ছে যেগুলো বান্দার কাজ নামাজ রোজা হয় বিবাদত এগুলো কার কাজ এগুলো বান্দার কাজ এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনকে যদি বান্দা নিজের কাজের ক্ষেত্রে ওয়াহেদ এবং অদ্বিতীয় করে একমাত্র তারা আছে কিনা কেউ করে এই জন্যইয়ের মধ্যে পার্থক্য না করেই পার্থক্য না করার কারণে আজকে বর্তমান আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে অনেক বইয়ের মধ্যেই তহমিদুর অর্থ একসাথ করে দিয়েছে ওটাকে মিক্সড করে দিয়েছে আল্লাহর হক যেগুলো আছে সেগুলো কি কি করেছে মানে আল্লাহ রব্দুল আহমেনের কাজ যেগুলো আছে সেগুলোর সাথে মিক্সড করে দিয়েছে পরে তারা জানে না যে আসলে মানে কোনটা শিখ হবে কোনটা শিখ হবে না তারা মনে করছে আমরা তৌহিদ বাস্তবায়ন করেছি কিভাবে তৌহিদ বাস্তবায়ন করেছে যে আল্লাহকে আমি কিন্তু আল্লাহ রব আলকে একক মনে করার পর যদি আল্লাহা যদি কোনো মানুষের জন্য প্রয়োগ করে থাকে তাহলে সে কৃষির মধ্যে অন্তর্ভুক্ত হবে মুসজিদের মধ্যে অন্তর্ভুক্ত হবে এইটার আর কোনো খবর নেই যেহেতু তৌহিদুর রুহিয়ার গুরুত্ব দেয়া হবে এই কারণে মাতুরি যে তাদেরকে যেমন মধ্যে তৌহিদুর রুহিয়ার মোটেও কোনো কোথাও আলোচনা করেনি মোটেও প্রথম আলোচনা করে না তারা একেবারে শেষ পয়েন্টে গিয়ে তাদের কিন্তু শেষ অংশে গিয়ে শুধু বান্দার কাজ সম্পর্কে আলোচনা করেছে বান্দার কাজগুলো এগুলো আল্লাহ রাবুল আলমের সৃষ্টি এটা বোঝার জন্য এর সামনে আলোচনা করতাম লাস্ট পয়েন্ট আলোচনা কই শেষ করে দিচ্ছি আর আলোচনা আজকে বাড়াবো না সেটা হলো আল্লাহ রাব্বুল আলমিনের এক্ষেত্রে তারা আহ জামাতের সাথে একেবারে একমত হয়েছে সেটা হলো আল্লাহ নাম। আলমিন আর এই নামগুলো আল্লাহ যেগুলো নাম দিয়েছেন সেগুলো কি করতে হবে সাব্যস্ত করতে হবে এগুলো আল্লাহ হচ্ছে ওখি নির্ভর কেউ সাব্যস্ত করলে চলবে না কেউ নিজে সাব্যস্ত করলে চলবে কিনা নিজে করলে চলবে না এগুলো ওহের মাধ্যমে যেভাবে এসেছে কোরআন এবং হাদিসে ঠিক যেভাবে এসেছে সেভাবেই কি করতে হবে সাব্যস্ত করতে হবে আর এগুলো হচ্ছে আল্লাহর বলে নাম তারা বলছে হ্যাঁ এটা ঠিক আছে এটা আলোচনা তো আমাদের আকৃতার সাথে একমত হয়েছে পুরা কিন্তু একমত হয়ে আল্লাহ তারাকে তারা খোদা বানিয়ে ফেলেছে কি করছে আমাদের এই দেশে দেখবেন যে আল্লাহ বলে আল্লাহকে কি করছে খোদা বানিয়েছে কি আসলে কি খোদা কিনে আল্লাহ করে আল্লাহ আসলে খোদা কেমনি আমরা বলতেছি আল্লাহকে ঠিক আছে এটা কি গল্প দিনা হ্যাঁ আল্লাহকে খোদা বলা যাবে কিনা উচিত না এটা তো মানে আমার উত্তর দিলেন যে মানে ঠাকুরের উত্তরের এই শব্দ রাজনৈতিক উত্তর রাজনৈতিক করতে হ্যাঁ আলামিনকে খোদা নাম হিসেবে যদি কেউ করে এটা সম্পূর্ণরূপে হারাব কিন্তু আল্লাহ শুভানুভয় তারা যদি পরিচয় দেওয়ার জন্য খোদা শব্দের মাধ্যমে ব্যবহার বুঝায় এবং পারস্যের লোকদেরকে শব্দ দিয়ে বুঝান অথবা ইংরেজি গড শব্দ দিয়ে বোঝান এটা জায়েজ এটা দুইটি আলোচনা ইনশা তালা সামনের আলোচনার মধ্যে আমরা বলবো কখন আল্লাহ রাবুল আলমিনকে কিভাবে আল্লাহ তালার নাম সাব্যস্ত করা আরেকটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনকে তাকে বোঝার জন্য তাকে পরিচয় করে দেওয়ার জন্য তার নামের বর্ণনা দেয়া এই নামের বর্ণনা দেওয়া এটাকে বলা হয় কিন্তু নাম হিসেবে সাব্যস্ত করার জায়েজ নেই আলম আজকে আলোচনা মনে হয় আমরা যেতে পারবো না একটু কাজ আছে তো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন আসছে কিনা প্রশ্ন নেই প্রশ্ন নেই তো না আমরা আজকে আলোচনা সংযোগ করছি এখানে শেষ করছি পরে ইনশাআল্লাহ বাকি অংশটুকু পরে শেষ করল্লাহ আছে কারো প্রশ্ন আছে আলোচনা সবাই শুনতে আলোচনা করে এই এদের এই আলোচনা করে সহজ করে দেবেন মানে যেটা বুঝে যায় আর বেশিটা বাংলা করে দিই এই জন্য এই জন্যই করে আমি এগুলো করতে এটা একটা দৃষ্টিভঙ্গি না সেই দৃষ্টিভঙ্গি ওখানে ওদের মুর্বীরা যেটা গ্রহণ করেছে সেটা হল কোন তার সি যদি করতে যায় তাহলে সেখানে মানে অনেক বক্তব্য আসবে এবং এই বক্তব্যের কারণে সে মানে তারা যে বক্তব্য দিয়েছে মানে তার মানে ধারণা পাল্টে যাবে এই জন্য এটাকে ভালো মনে করেছে যে কোরআনে তার সি পড়া করতে পারবে না মুরুব্বারণা করলে তাহলে তারা মানে যে পথের উপর আছে এই পথের উপর থাকবে না অন্য পথে দিকে চলে যাবে এটা অবশ্যই একটা দৃষ্টিভঙ্গি তাদের কোন ক্ষেত্রে একজনের ইবাদত আরেকজন করতে পারবে এখানে হাজিয়ে কি যায় যেমন টাকা দিয়ে কোরআন খতন করা না একজন লোকের ইবাদত আরেকজন লোকে আদায় করতে পারবে না কিন্তু একজন লোকের পক্ষ থেকে আরেকজন লোক কিছু কিছু ক্ষেত্রে নিয়ে আলাভিষিক্ত হতে পারবে এটা মানে তার স্থলাভিষিক্ত হওয়া জায়গ রয়েছে তার একটা হচ্ছে তার হয় যেমন ওমরার ক্ষেত্রে স্থলাভিষিক্ত হওয়া আর একটা হচ্ছে পরিবারের লঞ্চ তার মানে অলির পক্ষ থেকে অভিভাবকের পক্ষ থেকে রোজার ক্ষেত্রে মানে কি করতে পারবে স্থলাভিষিক্ত হতে পারবে রোজা পালন করতে পারবে আর একটা হচ্ছে পরিবারের লোকজন তার জাকাত আদায়ের ক্ষেত্রে যিনি তাকে দায়িত্ব দিয়ে থাকে তাহলে সেখানে স্থলাভিষিক্ত হতে পারবে কিন্তু কোরআন খতম করানো এটা মানে স্থলাভিষিক্ত হওয়ার বিষয় না এটা মানে স্থলাভিষিক্ত হওয়ার বিষয় না কোরআন খতম যিনি করবেন তিনি তার স্বভাব লাভ হবে এবং একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে দায়িত্ব দিয়ে কোরআন খতম করানোর কোনো দরকার নেই এক্ষেত্রে মানে নিয়াবা আবার নেই এটা যিনি কোরআন খতম করবেন তিনি কোরআন খতম স্বভাব লাভ করবেন তবে তিনি কোরআন খতম করে যদি কারো জন্য দোয়া করেন তিনি দোয়া করতে পারেন দোয়া আদিস যারা সাব্যস্ত হয়েছে কোরআন খতম করে দোয়া করা জায়জ আহমদুল রহতুলাংশ আহমাদিস এটাকে জায়জ বলেছেন এবং দোয়া করতে পারেন তবে কোরআন খতমের ক্ষেত্রে নিয়ে মানে দরকার নেই স্থলাভিষিক হওয়ার কোনো সুযোগ নেই এবং বাধ্য আমার পক্ষ থেকে কোরআন খতম করান বর্তমানে আমাদের দেশে যেটা চলে যে কোরআন খতম করানো খানি বলা হয় তাকে অথবা কোরআন খতম করানো সেটা হল দশ বারো জন तेके टाक दिए कुरान खतन कराना है तो सुविधा सब पाला बेदात करान कारण आपनारम आपनारेदाते मैं स्वुक बाकी बेदात करते तो कमिश्नि स्व नहीं आसते एक हाथी से পদে দিয়েছেন ইমামে দলামে আনগত করতে যদি মুসলিম দল না থাকে তাহলে সকল দল ত্যাগ করতে তাহলে আমাদের দেশের সকল রাজনৈতিক দল নিজেদের মুসলমানদের দল বলে আমাদের আহ্বান করে তাহলে আমরা কি করবো না রাজনৈতিক দল আর ইসলামিক দল ইসলাম একটা ভালো রাজনীতি তো আপনি যারা রাজনীতি করে করতে পারেন রাজনীতি আপনি করেন মাইরে গাবেন জেলে যাবেন পিটবে তারপরে মান্ডে নিবে রাজনীতি ভিন্ন জিনিস রাজনীতি হচ্ছে দুরিয়াল ইসলামের সাথে রাজনীতির সাথে মানে এই যে এই দিক থেকে কোনো সম্পর্ক নেই মানে যারা রাজনীতি করতেছে সেটা রাজনীতি একটা ভিন্ন জিনিস রাজনৈতিক দল যেগুলো আছে সেগুলোর সাথে এটা কন্ট্রাডিকশন নেই এখানে কন্টাডিকশন হবে যেটা সেটা হচ্ছে যদি ইসলামের কোন ফেরকা হয় তারা মানে তারা কোনো ইসলামের কোন মৌলিক আপিদার দিকে যদি আহ্বান করে এবং এই যদি আলোচনা করে যে আমাদের আপিদার হয় তাহলে সেখানে কন্টাডিকশন হবে এবং সেখানে তাদের আপনি করতে পারবেন না আপনি দেখতে পাবেন কোনো আকিদার দিকে আহ্বান করতেছে কিনা আর এরা সবাই আহ্বান করতেছে মূলত ক্ষমতার দিকে রাজনীতির দিকে সুযোগ সুবিধার দিকে এটা আপনারা যদি সুযোগ সুবিধা করতে পারেন ফেরাউন কি রুবিয়ত রুভিয়তের দুটি নিয়ে দাবি করেছে না ফেরাউন শুধুমাত্র মানে যেটা দাবি করেছে সেটা হচ্ছে সে রব হিসেবে দাবি করেছে সে মানে রুবুবিয়তের দাবি করে নেই রব এখানে মালিক বুঝানো হয়েছে কারণ তার বক্তব্য দেখা বোঝা গিয়েছে যে মানে সে বলে দিস আমি মিশরের এই নদ নদী আমার অধীনে রয়েছে সুতরাং মানে আমি তোমাদের রব মানে তাহলে বোঝা গেছে সে এটার মালিক হিসেবে নিজেকে কি করেছে অধিপতি হিসেবে নিজেকে দাবি করেছে মূলত রুববিহতের সে দাবি করে নেয় কেউ কেউ এটা ধারণা কথা এখানে ফেরাউন মনে হয় আমি তোমাদের সবচেয়ে বড় এই বক্তব্যের মাধ্যমে ফেরাউন মূলত রুগুগিয়ে দাবি করেনি যেটা দাবি করেছে সেটা হচ্ছে সে অধিপতি হিসেবে দাবি করেছে এবং তাদের তার কর্তৃত্ব জন্য চেষ্টা করেছে এজন্য সে কখনো উলুগীয়দের দাবি করেনি সে কথা বলে না যে তোমরা কি করো আমার এবাদত করো সে আমার